পরিবেশিত এই সিরিজ আলোচিত হবে আলহামদুলিল্লাহ উমাহুল সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা জানবো ইনশাআল্লাহী তিনি ছিলেন রসুল্ল সাল আলহিউ আসাল্লামের সপ্তম স্ত্রী রসুল্লাহ সল্লা আসলামের সাথে জাইনব বিন্তু জাহাসের বিয়ে হয়েছিল পঞ্চম হিজড়িতে আর সেই সময়ে রাসুলের জীবিত স্ত্রীদের মধ্যে জাইনাব ছিলেন পঞ্চম রাসুলের স্ত্রীদের মধ্যে জাইনাব বিন্তু জাহাস রদিয়াল্লাহ আনহা হলেন একমাত্র স্ত্রী যার বিয়ে স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন সাত আসমানের উপর থেকে কোরআনের আয়াত নাজিল করে আর তিনি ছিলেন রাসুলের ফুপাত বোন तर घटनार प्रेत आल्ला उम्मुलशेष बा खास पर्दा करते हैं से हिजबर पर्दार आयात नाजिल करें जैनबिंदु जहाजरदीलाहुआनहार आकट अन्य वैशिष्ट्य हे उम्मल मिनींदर मध्य सब चे बी दानशीला मृत्युते मदिनार अनाथ यतिम ए विधवा माध्य कान्नार रोल पड़े ग तरक्कटी अन्य वैशिष्य हसुलर मृत्यू पर ও মাহাতুল মিনীন্দের মধ্যে তিনিই সবার আগে মৃত্যুবরণ করেছিলেন রাদি আনহা। জায়নাব বিন্দু জাহাস রাদি আনহার উচ্চ মর্যাদা সম্মান এবং প্রজিরতের ব্যাপারে আরও অনেক ঘটনা রয়েছে যার কিছুটা আমরা আজকের জীবনী আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ চলুন প্রথমে জেনে নেওয়া যাক তার নাম জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কে জন্মের পর জায়নাব বিন্দু জাহাশের নাম রাখা হয়েছিল বার্রাহ বার্রাহ শব্দের অর্থ পুণ্যবতী বা অত্যন্ত পুণ্যবতী অর্থের দিক থেকে কোনো আপত্তি নেই কিন্তু এই নামের মধ্যে কিছুটা আত্মপ্রশংসার ভাব থাকায় রসুল্লাহ সাল্লু আলহিউ আসসাল্লাম এই নামটি অপছন্দ করেন এবং এটাকে পরিবর্তন করে দেন তিনি বাররার নতুন নাম রাখেন জায়নাব যে শব্দের অর্থ সৌন্দর্য রসুলুল্লাহ সল্লাহু আলহিউসাল্লাম কোন সাহাবি বা সাহাবিয়াতের নামের মধ্যে को आप आपत्तिकर शब्द पेले कि जाहिलिया चिन्ह व निदर्शन प्रकाश पाय एम कि नामगुलवर्तन कर दी शब्द और अर्थर विवेचन को नाम उपयुक्त मने ना हम एर परिवर्ते सुंदर अर्थबोधक नाम रखतें यण रसुल्ला सल्लाम बाररा नामुक्त मने करें कारण ये आत्मप्रशंसा और निजेके परशुद्ध वुण्यवती उत्तम मन करार्छन इंगित रही है আর আল্লা তালা কুরআনে বলেছেন ফ্যালা তুজাকুআকআ অতএব তোমরা আত্মপ্রশংসা করো না আল্লাহ ভালো জানেন কে অধিক পুণ্যবান বা আল্লাহ ভীরু আলেমরা এই নাম পরিবর্তনের আরেকটি কারণ উল্লেখ করেছেন তারা বলেছেন যদি বার্রাহ নামটি বিদ্যমান থাকত তাহলে কথার মাঝে একটি অপ্রয়োজনীয় জটিলতা এবং ভুল বুঝাবুঝি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকত কারণ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন বার্রার কাছে আসতেন কিংবা বারোরার কাছ থেকে চলে যেতেন তখন সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে লোকেরা বলত মিন দি বার্রাহ অর্থাৎ নবীদি বার্রাহকে ত্যাগ করেছেন যার অর্থ অনেকটা এরকম দ্বারায় নবী সাল্লাম পূর্ণ ত্যাগ করেছেন কাজেই কথার মাঝে এই ধরনের অপ্রয়োজনীয় জটিলতা এবং ভুল বুঝাবুঝি পরিহার করার স্বার্থে এই ধরনের নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখাই উত্তম যে কারণে রাসুল্ল সাল্লাহ সাল্লাম বার্রা নামটি পরিবর্তন করে তার নতুন নাম রেখেছিলেন জায়নাব উল্লেখ্য উমুল মিনীন্দের মধ্যে জায়নাব বিন্তু জাহাস রাদি আল্লাহু আনহা ছাড়াও আরও দুইজনের নাম ছিল বারোরা রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম তাদের নামগুলো পরিবর্তন করে দিয়েছিলেন তাদের একজনের নাম তিনি রাখেন জুয়াইরিয়া এবং আরেকজনের নাম রাখেন মৈমোনা রদি আলাহু আনহুমা যাদের জীবনী সামনের দিকে আসবে ইনশা আল্লাহ জাইনাব বিন্তু জাহাস রদি আল্লাহু আনহা ছিলেন রাসুলের চারজন কুরাইশী আরব স্ত্রীর একজন অন্য তিনজন হচ্ছেন জায়নাব বিন্তু খুজাইমা জুয়াইরিয়া এবং মাইমোনা রদিউল্লাহান হুন্না জাইনাব বিন্তু জাহাসের মা কুরাইশী ছিলেন কিন্তু পিতা কুরাইশী ছিলেন না এ কারণে জাইনাবকে বিশুদ্ধ কুরাইশী ধরা হয় না জায়নাব বিন্তু জাহাশের পিতার নাম জাহাশ ইবনে রিয়াব তিনি ছিলেন বন খুজাইমা অংশের বনো আসাদ গোত্রের লোক জাহাশিবনে রিয়াব ইসলাম পূর্ব যুগে ব্যবসায়িক কাজে মক্কা ছিলেন এবং রাসুলের দাদা আব্দুল মোতালিবের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন একসময় তাদের দুজনের মধ্যে বেশ ভালো বোঝাপড়া এবং সক্ষতা গড়ে ওঠে এক পর্যায়ে আব্দুল মোত্তালিব তার মেয়ে উমাইমা বিনতে আব্দুল মোতালিবকে বিয়ে দেন জাহাশের সাথে এই উমাইমা ছিলেন রাসুলের ফুপু রাসুলের পিতা আবদুল্লার বড় বোন ছিলেন এই উমাইমা সুতরাং জাইনাব বিন্তু জাহাস আনহা তিনি ছিলেন রাসুলের কাজিন বা ফুপাত বোন জাইনাব বিন্তু জাহাশের পিতামাতা ইসলামের যুগ পেয়েছেন কিনা কিংবা তারা ইসলাম গ্রহণ করেছেন কিনা এই সম্পর্কে বিস্তারিত জানা যায় না তবে জাইনাব বিন্তু জাহাশের তিন ভাই এবং দুই বোন ইসলাম গ্রহণ করেছিলেন বলে জানা যায় সুতরাং তারা ছিলেন সাহাবি তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছেন আবদুল্লাহ বিন জাহাশ আনহু যার একটি অভিযানের প্রেক্ষিতে পরবর্তীতে বদরযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং যিনি উহুযুদ্ধে শাহাদুল বরণ করেন এরপর আছেন উবায়দুল্লাহ বিন জাহাস যিনি ছিলেন প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের একজন এই উবায়দুল্লাহ বিয়ে করেছিলেন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে উম্মে হাবিবাও তখন ইসলাম গ্রহণ করেছিলেন এরপর এই মুসলিম দম্পতি আবিসিনিয়া হিজরত করেছিলেন কিন্তু আবিসিনিয়া হিজরতের পর ওবায়দুল্লাহ বিন জাহাস মোর্তাদ হয়ে যায় এক সময় অতিরিক্ত মদ করার কারণে মদ্যপ অবস্থায় সাগরে ডুবে মৃত্যুবরণ করেন এই উবায়দুল্লাহ এই ঘটনা প্রমাণ করে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন তিনি যাকে হেদায়ত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আর তিনি যাকে পথভ্রষ্টতায় ছেড়ে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না মূলত মত পানের নেশা ছাড়তে না পারার কারণেই ওবায়দুল্লাহ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মোরতাদ হয়ে আবে সিনিয়াতে মৃত্যুবরণ করেছিল জাইনাবের আরেক ভাই আবু আহমেদ আব্দুল্লাহ বিন জাহাস তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনিও ছিলেন সাহাবি আর তিনি ছিলেন অন্ত। জাইনাবিন্তু জাহাসের বোনদের মধ্যে হামনা বিন্তু জাহাস রদি আনহা একজন বিখ্যাত সাহাবিয়াত এবং তার ব্যাপারে সিরাতে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা রয়েছে জাইনাবের আরেক বোন উম্মে হাবিব বিনতে জাহাস তিনিও ছিলেন সাহাবিয়াত জাইনাবিন্তু জাহাজ রদিয়াল্লাহু আনহার বংশে আরও অনেক বিখ্যাত এবং সুপরিচিত ব্যক্তিত্ব আছেন যেমন রাসুলের ফুপু সাফিয়া তিনি ছিলেন জাইনাবের খালা রাসুলের চাচা হামজা তিনি ছিলেন জাইনাবের মামা জান্নাতের সুসঙ্গপ্রাপ্ত সাহাবি জুবাইর রিবনুল আওয়াম রাদি আল্লাহ ছিলেন জাইনবের খালাতো ভাই সুতরাং সার কথা হচ্ছে যেহেতু মায়ের দিক থেকে জাইনব বিন্তু জাহাস রদি আল্লাহার বংশধারা রাসুল উল্লা সাল্লাস্লামের বংশের সাথে মিশে গিয়েছিল কারণ জাইনবের মা ছিলেন রাসুলের ফুপু এ কারণে জাইনবের বংশে অনেক বড়ো বড়ো সাহাবি ছিলেন প্রত্যেকের নাম এবং কাহিনী উল্লেখ করা এখানে উদ্দেশ্য নয় মূলত যে বিষয়টি এখানে স্পষ্ট করার উদ্দেশ্য সেটা হচ্ছে তিনি একটি উচ্চ এবং সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন ए संभ्रांत वंशम नहीं जैन बिंदु जहादी अल्लाहुआनह बेष गर्वित छे वंश मर्जा नहीं जीवने एक विशेष परीक्षा इसे जार वर्णना एकटू पर आसाअल्ला जैनबिन तु जहादी अल्लाहुआनह रसुलर भलोबासार मुहूर्ते खुनसूटी आपनर साथ विषय नहीं गर्व करतेनारो स्त्री एगुलो नहीं गर्व करते एक नम्बर हमाराना एपनार दा एक ही व्यक्ति अर्थात आब्दुल मुतालिब দুই নম্বর আল্লাহ তালা আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছেন আসমান থেকে আয়াত নাজিল করে যা অন্য কোনো স্ত্রীকে দেননি তৃতীয়ত আমার বিয়ের দূত ছিলেন জিবরিল আলহ ইসালাম জেনাব বিন তুজাহ শরদিয়াল্লাহু আনহা ইসলামের সূচনা পর্বেই মুসলিম হয়েছিলেন ইবনুল আসির রাহিমাউল্লাহ বলেছেন কয়নাত কাদি ইমাতাল ইসলাম তিনি ছিলেন আদি পর্বের মুসলিম জেনাব বিন তুজাহ মক্কার প্রথম পর্বে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার মাক্যী জীবন সম্পর্কে তেমন বিস্তারিত কিছু জানা যায় না রাসুল্লা সাল্লা সাথে জাইনাবের বিয়ে হয়েছিল পঞ্চম হিজরিতে সে সময় জাইনাবের বয়স ছিল ৩৮ বছর মতান্তরে ৩৫ বছর সুতরাং হিজরতের তিরিশ বা তেত্রিশ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন জাইনাব বিন্দু জাহাজ রাদি আনহা তার ভাই সাথে সব পরিবারে হিজরত করে এসেছিলেন মদিনাতে ইবনে ইসাক রাহমউল্লা বলেছেন আবু সালাম রাদি আল্লাহ পর যারা প্রথম মদিনায় হিজরত করে এসেছিলেন তারা হচ্ছেন আমর ইবনে রাবিয়া এবং আবদুল্লাহ ইবনে জাহাস আর আবদুল্লাবনে জাহাসের সাথে এসেছিলেন তার ভাই আবু আহমাদ এবং তাদের পরিবার ইবনেসাক আরও উল্লেখ করেছেন বনুজাহাজ থেকে যেসব মহিলারা হিজরত করেছেন তাদের মধ্যে ছিলেন জাইনাব বিন্তু জাহাস এবং তার বোন উম্মে হাবি বিনতেজাহ হামনা বিনতেজাহাজ এবং অন্যান্য মহিলারা জাইনাব বিন্তু জাহাশ রাদী আল্লাহ যখন মদিনায় হিজরত করে আসেন তখন তিনি ছিলেন একজন একাকী নারী অর্থাৎ তার স্বামী ছিল না এখন তিনি তালাকপ্রাপ্ত ছিলেন নাকি বিধবা ছিলেন এই বিষয়টি স্পষ্টভাবে জানা যায় না আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন জায়না বিন্তু জাহাস মদিনায় এসেছিলেন একজন বিধবা হিসেবে তবে যেটাই হোক না কেন সার কথা হচ্ছে মদিনায় হিজরতের সময় জায়নাব বিন তুজাহাশ রাদি আল্লাহ ছিলেন একজন একাকী নারী বা বর্তমানের ভাষায় একজন সিঙ্গেল লেডি অর্থাৎ সেই সময় তিনি কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন না আর হিজরতের পর জায়নাব বিন্তু জাহাশ রাদি আল্লাহু বিয়ে হয়েছিল জায়দ বিন হারিসা রাদি আল্লাহু আনহুর সাথে এবং রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ তিনি নিজেই এই বিয়ের ব্যবস্থা নিয়েছিলেন এবার চলুন শোনা যাক সেই বিয়ের কাহিনী মদিনা হিজরতের পর একদিন জাইনাব বিন তুজাহ রদি আল্লাহু শুনলেন জাইনাবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে একজন লোক এসেছেন আল্লাহ রসুল সাল সাল্লামের কাছ থেকে একথা শুনে জায়নাব প্রথমে ভাবলেন হয়তো রসুল্ল সাল্লাহ সাল্লাম নিজের জন্যই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন জাইনাবের কাছে কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছিল জায়দ বিন হারিসার জন্য আর জায়দ ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের আজাদকৃত গোলাম বা মুক্ত দাস সুতরাং জায়দের তুলনায় জায়নাবের বংশমর্যাদা ছিল বেশি এ কারণে জায়নাব রাজি আনহা বললেন আমি রাসুলের ফুপাতো বোন আর আমি কিনা তার আজাদকৃত গোলামকে বিয়ে করব তার মুক্ত দাসকে বিয়ে করব আমি তাকে বিয়ে করব না কারণ আমি বনু আব্দে শামসের সর্বোত্তম নারী এই বলে জায়েদকে বিয়ে করার প্রস্তাব ফিরিয়ে দিলেন জায়নাব বিন্তুজাহাস রাদি আল্লাহু আনহা क्यों रसुल्लासल्लम जैनवे ये सिद्धान पसंद कर ला कारण इसलाम सम्मान और मर्यादार विचार है तैकुआ और आल्ला भीति दिए जार दिनदारिता जत बी जे जो बसी आल्ला के भये चले से ती सम्मानित मर्यादाबान ये जत आगे इसलम ग्रहण कर तर मर्जदार तीचन निस्संदेह जायेद बी हारिशा रदीअल्लाहू एच्च मर्जाबान व्यक्ति भूले गलबा জায়দ যখন ইসলাম গ্রহণ করেন তখন পুরুষদের মধ্যে আবু বকর এবং আলী ছাড়া আর কোনো মুসলিম সাহাবই ছিল না শুধু তাই নয় রসুল্লাহ সাল্লি সাল্লাম জায়দকে বড়ো করেছেন নিজের হাতে নিজের ছেলের মতো করে জায়দ বড়ো হয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে জায়দকে বলা হতো হিব্বু রাসুলিল্লাহ বা রসুলের প্রিয় মানুষ জীবনের শুরুতে বালক বয়সে এই জায়দ ছিলেন একজন কৃতদাস তাইফের বাজার থেকে জায়দকে কিনে নিয়ে এসেছিলেন খাদিজা রাদি আল্লাহু আনহার ভাতিজা হাকিম ইবনে হিজাম এরপর হাকিম ইবনে হিজাম জায়েদকে উপহার দিয়েছিলেন তার ফুপু খাদিজা রদি আল্লাহু আনহার কাছে তার খেদমতির জন্য এটা ছিল আল্লাহ রসুলের সাথে খাদিজার বিয়ের আগের ঘটনা এরপর যখন রসুদুল্লাহ সাল্লাহিস্লামের সাথে খাদিজা রাদি আল্লাহু আনহার বিয়ে হয়ে যায় তখন স্বামী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের সেবা করার জন্য বালক বয়সী জায়েদকে উপহার দিয়েছিলেন খাদিজা রদি আল্লাহু আনহা সুতরাং জায়দ বিন হারিসা ছিলেন খাদিজার পক্ষ থেকে রাসুলের প্রতি বিয়ের উপহার এরপর রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম জায়েদকে মুক্ত করে দেন গোলামি থেকে আর এগুলো সবই হচ্ছে নবুয়তের আগের ঘটনা এর মধ্যে একদিন জায়েদের পিতা হারিসা তিনি তার ছেলেকে খুঁজতে খুঁজতে মক্কায় চলে আসেন সেখানে এসে তিনি জায়েদের সন্ধান পান এরপর মুক্তিপণের বিনিময়ে ছেলেকে নিয়ে যেতে চাইলেন জায়েদ বিন হারিসার পিতা হারিসা কিন্তু যুবক বয়সী মোহাম্মদ সাল্লা বললেন मुक्तिपण लागबना तुम जायेद केमनीो कि आश्चर्य विषय हे जायेद निजे चाहलें ना तर आपन जन्मदाता पितार बर जायेद मुहम्मद सल्लाम तक जायेदर पिता हारिसा जायेद के मुहम्मद सल्लामर का रेखे फिर चले जा घटनारायेदर प्रति मुहम्मद सलोल्लाम यत अभिभूत हो जायेद के हाथ धरे टे जान काबार सामने एरपर घोषणा करें ओहे लोक सक আমি ঘোষণা দিচ্ছি এখন থেকে জায়েদ আমার পুত্র বলে পরিচিত হবে নবত সেই সময়ে যুবক মোহাম্মদ সাল্লা ঘোষণা দিয়েছিলেন ওহে কুরাইশ মণ্ডলি তোমরা সাক্ষী থাকো আজ থেকে জায়েদ আমার ছেলে সে হবে আমার আর আমি হব তার উত্তরাধিকারী ইসলামপূর্ব জাহিলি যুগে এই ধরনের মুখে বলা পুত্র বা কাউকে পালকপুত্র বানানোর প্রচলন ছিল বলাই বাহুল্য পালকপুত্র কখনও নিজের আসল পুত্র হতে পারে না এটা হচ্ছে শুধুমাত্র মুখে বলা একটি কথা অন্যের ঔরসজাত পুত্র কখনও নিজের পুত্র নয় তাই যখন রসুল্লাহ সাল্লাম নবুয়ত পেলেন এবং আল্লাহআাল্লা একে একে ইসলামের বিধানগুলো নাজিল করতে লাগলেন তখন তিনি এই পালক পুত্রের বিধানটি বাতিল করে দেন আল্লাহ আল্লাহ বলেন আর তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত আর যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জানো তবে তারা তো তোমাদের ধর্মীয় ভাই এবং বন্ধু অন্যত্র এই প্রসঙ্গে আল্লাহ তাল্লা বলেছেন مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِن رِجَالِكُمْ وَلَاكِنْ رَسُولَ اللَّهِ وَقَاتَ مَن نَبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا محمد تما <تصفيق> در کنو پروشير پتانان باران تینی اللہ الرسول ایبان شیشنو بھی ار اللہ شب بشوئے ابو উল্লেখ্য জায়না বিন তু জাহাজ রাদি জীবনী আলোচনা করতে গিয়ে আমরা জায়দ বিন হারিসা সম্পর্কে এই বিবরণগুলো দিলাম এ কারণে যেন আমরা বুঝতে পারি রাসুলের কাছে জায়দ বিন হারিসা কতটা প্রিয় ছিলেন শুধুমাত্র একটি কথাই মনে রাখা যথেষ্ট জায়েদ ছিলেন আল্লাহ রাসুলের নিজের হাতে গড়া মানুষ রাসুলের ঘরের মানুষ এবং তাকে বলা হতো হিব্বু রাসুল বা রাসুলের প্রিয় মানুষ আয়েশা রাদি আল্লাহু আনহা বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোনো সৈন্যবাহিনী পাঠাতেন তখন জায়দ বিন হারিসাকে সেই বাহিনীর আমির নিযুক্ত করতেন আয়েশা রাদি আনহা আরও বলেছেন যদি যায়েদ বেঁচে থাকতেন তাহলে রাসুলের পরে তিনি খলিফা হতেন কাজেই যখন জায়নাব বিন্তু জাহাশের কাছে জায়েদকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল এটা একেবারে বেমানান এমনটা মোটেও ছিল না কিন্তু জায়নাব বিন্তু জাহাস রাজি আনহা তিনি তার বংশ বংশগৌরবের কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন জবাবে রসুল্লাহ সাল্লাই বললেন তুমি জায়াদকে বিয়ে করো কারণ আমি তাকে তোমার স্বামী হিসেবে নির্বাচন করেছি সেই পরিস্থিতিতে আল্লাহাল্লাহ এই আয়াত নাজিল করেন যেখানে আল্লাহআাল বলেছেন যখন আল্লাহ এবং তার রাসুল কোনো বিষয়ে নির্দেশ প্রদান করেন তখন কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই নির্দেশ ফিরিয়ে দিতে পারে না আর যে আল্লাহ ও তার রাসুলের আদেশের অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয় এই আয়াত নাজিলের পর জাইনাব রাদিয়াল্লাহওয়ানহা রাজি হয়ে গেলেন জায়তকে বিয়ে করতে জাইনব বললেন তাহলে আমি আল্লাহ এবং তার রাসুলের নির্দেশের অবাধ্য হতে চাই না ইয়া রাসুল আমি এই প্রস্তাবে রাজি হলাম এই ঘটনায় আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশের প্রতি কত আনুগত্যশীলা ছিলেন জাইনব রতি আল্লাহ আনহা সেই বিষয়টিকে লক্ষ্য করা রাসুলের কাছ থেকে এই প্রস্তাব এসেছে এই বিষয়টি বুঝতে পারার পর তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে জায়দকে বিয়ে করতে রাজি হয়েছিলেন সাহাবেকরামদের বৈশিষ্ট্য ছিল এটা আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে কোন নির্দেশ আসলে তারা বলতেন আমরা শুনলাম এবং মেনে নিলাম এ প্রসঙ্গে আল্লা তাল্লাহ বলেছেন আই হুমুল মুমিনদের বক্তব্য কেবল এ কথাই যে যখন তাদের মধ্যে ফেসলা করার জন্য আল্লাহ এবং তার রাসুলের দিকে তাদেরকে আহ্বান করা হয় তখন তারা বলে সামি না ও আতো আনা আমরা শুনলাম এবং সেই আদেশ মান্য করলাম আল্লাহ আল্লাহআ বলছেন ওয়লা ইকাহুম মুফলি হন আর তারাই হচ্ছে সফলকাম। এভাবে জায়নাব বিন তো সাথে জায়েদ বিন হারিসার বিয়ে হয়ে গেল এর মাধ্যমে জাহিলি যুগের একটি কুপ্রথার মূল উৎপাটন হলো অর্থাৎ অর্থাৎ মুক্ত দাসের সাথে একজন অভিজাত নারীর বিয়ে হল কিন্তু বিয়ের পরেও যায়েদের সাথে জাইনাবের মিল মহব্বত হচ্ছিল না এভাবেই প্রায় এক বছর সংসার করলেন তারা জায়দ রদিয়্লাহানহু বিভিন্ন সময়ে এসে রাসুলের কাছে অভিযোগ জানাতেন জাইনাবের ব্যাপারে আর রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম তখন যায়েদকে ধৈর্য ধারণের পরামর্শ দিতেন এমনই একটি দিনের কথা একদিন জায়দ এসে অভিযোগ করলেন জাইনাবের ব্যাপারে যায়েদ বললেন ইয়া জাইনাবা আনা আন রসুল্লাহি যায়েদ একদিন রাসুলের কাছে এসে বললেন ইয়া রসুলাল্লাহ জাইনাব তার কথা দিয়ে আমাকে কষ্ট দেয় অর্থাৎ কঠোর বাক্যবাণে আমাকে বিদ্ধ করে আমি তাকে তালাক দিতে চাই জবাবে রাসুল উল্লাহ সাল্লাম বললেন আমি কলাইকা জাকা ওয়্তাক্লা तुम्हार स्त्री तुम्हार के तुम्हारे बहाल राख ताय करते थक कुरानीअल्लाह अनुग्रह करक्ति तुम्हें तुम्हार स्त्री के तुम्हारे रखो एल्ला के भय कर लक्षणियों आयते जायेद बीन हारीसा सम्पर्क केल्ला तला जायेद से व्यक्ति जारती आल्ला अनुग्रह करसुल्लाह सल्लाह सल्लमो अनुग्रह कर जायेदर प्रति आल्ला अनुग्रह हेच्चे जायेद के इसलम ग्रहणर तौफिक दिए रसुल्लाह सल्लाहमर घर थे रसुलर घर मानूष हिसाब से बड़े रसुल के अनुसरणर तौफिक दिए আর জায়েদের প্রতি রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের অনুগ্রহ হচ্ছে তিনি জায়েদকে গোলামী থেকে মুক্তি দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাম জায়েদকে উপদেশ দিয়ে বলেছিলেন আমি আলাই কাজাউজাকা ও তাকিল্লাহ তোমার স্ত্রীকে তোমার কাছেই রাখো তালাক দিও না এবং আল্লাহকে ভয় করো এখানে আল্লাহকে ভয় করার অর্থ স্ত্রীর সেই আচরণের সাথে ধৈর্য ধারণ করো কারণ আল্লাহকে ভয় করে চলার জন্যে ধৈর্যের প্রয়োজন কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের শত চেষ্টা সত্ত্বেও জাইনাব এবং জাইদের বিয়ের টিকল না জায়েদ রদি আল্লাহু আহু তালাক দিয়েই ছাড়লেন এখানে আরেকটি বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে জায়দ বিন হারিস রদি আল্লাহ আনহু যখন রাসুলের কাছে পরামর্শ চাইতে এসেছিলেন তার আগেই আল্লাহতাল ওহির মাধ্যমে রসুল্লাহ সলাল্লাহি সাল্লামকে দুইটি বিষয় জানিয়ে দিয়েছিলেন সেই দুইটি বিষয় হচ্ছে রসুল্ল্লাহ সাল্লা উলাইসাল্লাম জানতেন জাইনাবের সাথে জায়েদের তালাক হয়ে যাবে এবং শুধু তাই নয় জায়দের সাথে তালাকের পর জাইনাবের বিয়ে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে কিন্তু এরপরেও রাসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম জায়েদকে পরামর্শ দিয়ে বলেছিলেন তোমার স্ত্রীকে তালাক দিও না এবং আল্লাহকে ভয় করতে থাকো জাইনবের সাথে জায়দের তালাক হবে এবং এরপর রসুলের সাথে জাইনবের বিয়ে হবে এই কথাটি রাসুল উহ সাল্লাহ সাল্লাম গোপন রাখতে চাইছিলেন কিন্তু কেন এর কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লাম আশঙ্কা করছিলেন জাইনবের সাথে রাসুলের বিয়ে হলে मुनाफिकरा यह विषय के केंद्र कर बट अपप्रचार चलाते शुरू कर हईच शुरू कर मंद प्रचारणा चला मुहम्मद तरह पुत्रवधू के विद्योर सबा जानी जायद बीन हारिसा ठीक रसुलर पुत्र ननता हमें मुनाफिकरा एम कथा बोलें क्या एर कारण हे तत्कालीन आरब समाज प्रथा चालू छोजे पालित पुत्र व मुखे बला पुत्र के निजे पुत्र मतई मने हतो और पालित पुत्र स्त्री के निजर पुत्रवधुर मत ही मने हतो এই কারণে মুনাফিকদের অপবাদ এবং মন্দ প্রচারণার আশঙ্কায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম সেই কথাটি অন্তরে গোপন রাখতে চাইলেন অর্থাৎ তিনি গোপন রাখলেন যে জৈনবের সাথে জায়েদের তালাক হয়েই যাবে এবং জায়াদের সাথে তালাকের পর জাইনবের বিয়ে হবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালামের সাথে তিনি এই দুইটি কথা গোপন রাখলেন কিন্তু আল্লাহ আল্লাহতালা এই বিষয়টি পছন্দ করলেন না তিনি এজন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে তিরস্কার করে এই আয়াত নাজিল করেন जखने आल्लाम विषय गोपन रेखे जा प्रकाश कर दी से हे अपनी लोकनिंदार भय कर अथच आल्ला के अधिक भयरा उचित छ সুতরাং রসুল্ল্লা সাল্লু আল্লাহ সাল্লাম অন্তরে যে বিষয়টি গোপন রেখেছিলেন অর্থাৎ লোক নিন্দার ভয় এই আয়তের মাধ্যমে আল্লাহ তাল্লাহ সেটি প্রকাশ করে দিচ্ছেন এ কারণেই এই দিকে ইঙ্গিত করে আয়েসারদি আল্লাহু আহা বলেছেন যদি মোহাম্মদ সাল্লা উল্লাহলাম তার উপরে নাজিলকৃত ওহির কোনো অংশ গোপন রাখতেন তাহলে এই আয়াতটিই গোপন রাখতেন এই কথার অর্থ হচ্ছে উমুল মেনিন আয়েসারদি আল্লাহু আহা বুঝিয়েছেন রসুল্ল সাল্লাহ উল্লা সাল্লাম ওহির কোনো কিছুই গোপন করেননি কোনো বিষয়ে প্রকাশ করা তার জন্য যত করি হোক না কেন তিনি সেটা প্রকাশ করেছেন এবং এভাবে নবুবাতের পূর্ণ দায়িত্ব পরিপূর্ণভাবে সম্পন্ন করেছেন এরপরেও যদি তিনি কোনো কিছু গোপন করতেন তাহলে এই আয়াতটি গোপন করতেন কেননা এই আয়তে আল্লাতাল্লাহ রসুল্লাহ সাল্লাহ উল্লাহ সাল্লামকে তিরস্কার করেছিলেন ইমাম কুর্তুবে রহিমাহুল্লাহ বলেন জাইন উল আবেদিন আলী ইবনুল হুসাইন রাহিমাউল্লা থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ উল্লাহাম আল্লাহ আল্লাহর কাছ থেকে এই মর্মে ওহি পেয়েছিলেন যে জাইনাবকে জায়দ তালাক দিবেন এবং এরপর জাইনাবের বিয়ে হবে রাসুলের সাথে যখন জায়দ রাসুলের কাছে এসে জাইনবের আচরণের ব্যাপারে অভিযোগ করলেন জাইনাবের অবাধ্যতার কথাও জানালেন জাইনাবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন রাসুল্লাহ সাল্লু সাল্লাম তার সুন্দর আখ্ক এবং সদুপদেশের কারণে জায়দকে বলেছিলেন তুমি আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীকে তোমার কাছেই রেখে দাও কিন্তু রসুলুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম জানতেন জায়দ জাইনাবকে তালাক দিবেন এবং এরপর জাইনাবের বিয়ে হবে রাসুলের সাথে ইমাম কর্তুমি বলছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই বিষয়টি গোপন করলেন কারণ তিনি যদি জায়দকে বলতেন তোমার স্ত্রীকে তালাক দাও আর এরপর যখন তিনি জায়দের তালাক প্রাপ্ত স্ত্রী জাইনাবকে বিয়ে করবেন তখন এই বিষয়কে কেন্দ্র করে মুনাফিকরা রাসুলের ব্যাপারে অপপ্রচার চালাবে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম এই আশঙ্কা করছিলেন क्यों एक कारण्ला तला रसुल के तिरस्कार कर आयात नाजिल करें जखने ताल ओ तहत आपनी लोकनंदार भय कर अथच आल्लाधिक भयो उचित पालक पुत्र प्राप्त स्त्री के विस्लामी शरियाते वैध इरपर रसुल्लाह सल्लाह सलम यह विषय मुनाफिक दे अप्रचारे भय करें और जायेदे जायनबे तलाक हो जा जेनेद के बोले तुम्हार स्त्री के तुम्हारे ही रखो एक कारण आल्ला ताकि तिरस्कार लोक कर उती लोकनंदार भय कर लें अथच आल्ला के भय अतिक उचित छो इम रहीम उल्ला आलेम मते ये आयातर सर्वोत्तम ताफसर शीर्ष स्थानीय मुफस्िरगण और जरा उच्च पर्यर आलेम तरा व्याख्य ग्रहण कर इमाम करतुब रेहम उल्ला इमाम जुहरि कऊअर इब्न आरबी सह और अन्य किस आलेम नाम उल्लेख कर सही मुस्लिम हाथी से आनादी अल्लाहनू के बर्णित हो জায়নাব বিন তুজাহ রাদি আনহা আনহার যখন ঈদ্যুৎকাল শেষ হলো তখন রাসুল্লাহ সাল্ল্লাহ্লাম জায়দ বিন হারিসাকেই পাঠালেন জাইনাবের কাছে এবং এই বলে পাঠালেন যে তুমি জাইনাবের কাছে আমার বিয়ের পয়গাম নিয়ে যাও জায়দ রল্লাহু আনহু গিয়ে দেখেন জাইনাব রাদি আল্লাহু আনহা আটা প্রস্তুত করছেন বা আটার খামির বানাচ্ছেন যায়েদ বলেন জাইনবের প্রতি দৃষ্টি পড়তেই আমার অন্তরে তার সম্পর্কে এক বড় ধরনের সম্ভ্রম বোধ সৃষ্টি হলো। এমনকি আমি তার দিকে চোখ তুলে তাকানোর সাহস হারিয়ে ফেলি কারণ রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম জায়নাবের প্রতি বিয়ের পয়গাম পাঠিয়েছেন তখন আমি একটু পেছন দিকে সরে আসি অন্য বর্ণনা এসেছে তখন জায়দ রদি আলাহুয়ানহু জায়নাবের ঘরের দরজার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ান এবং বলেন জাইনাব আমি রাসুলের পয়গাম নিয়ে এসেছি তখন জাইনাব বিন্দু জাহাশ রদিয়া আনহা জবাব দিয়ে বলেন আমি তো এখন কাজ করছি আর এই ব্যাপারে আল্লাহ তালার সাথে ইস্তেখার ব্যতীত আমি কিছুই বলতে পারি না এই কথা বলে জায়না বিন তুজাহু আনহা মসজিদের দিকে যাওয়া শুরু করেন এমন সময় আল্লাহআাল রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে এই আয়াত নাজিল করেন অতঃপর জায়দ যখন জাইনবের সাথে সম্পর্ক ছিন্ন করল নিজের প্রয়োজন পূরণ করে নিল তখন আমি তাকে আপনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করলাম যাতে মোমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে আর আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে এভাবে জাইনাব বিন্তুজাহাজ শরদী আল্লাহু আনহা সাথে রাসুল্লাহ সাল্লা সাল্লামের বিয়ে হয়ে যায় আর জায়নাব বিন্তুজাহাজ শরদী আল্লাহু আনহা তিনি হয়ে যান উম্মুল মিনীন্দের একজন এই আয়াতে আল্লাহ তাল্লাহ বলেছেন জউ কাহা আমি তাকে আপনার সাথে বিয়ে দিলাম এভাবে এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহাল্লাহ স্পষ্টভাবে তার রাসুলকে জানিয়ে দিয়েছেন যে জাইনবের সাথে আপনার বিয়ের কাজটি আমি আল্লাহ নিজেই সমাথা করে দিলাম এই কারণে জায়নাব বিন্দু জাহাশি আল্লাহা আয়াত নাজিল হওয়ার মাধ্যমে সরাসরি রাসুলের স্ত্রী হয়ে যান এই ব্যাপারে জাইনাবের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রয়োজন ছিল না এর মাধ্যমে আরও স্পষ্ট হয় যে এই বিয়ের পেছনে আল্লাহ তাল্লাহ নির্দেশই ছিল মূল কারণ রাসুলের নিজের ইচ্ছার ভিত্তিতে নয় বরং আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর নির্দেশের ভিত্তিতেই জাইনাব রাজিয়া আল্লাহু আল্হার সাথে বিয়ে হয়েছে রসুল্লাহ এই বিয়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বিয়ে অন্যান্য বিয়ের মতো ছিল না এখানে সাক্ষী বা অভিভাবকের কোনো প্রয়োজন ছিল না যেখানে আল্লাহ তাহ নিজেই বিয়ে দিয়েছেন সেখানে সাক্ষী বা অভিভাবকের কি দরকার আছে এ কারণে জিবরিল আলাহি আসসালাম যখন উক্ত আয়াত নিয়ে রসুল্লাহ সাল্লু আলু ইসলামের কাছে এলেন এবং জাইনাব বিন্তু জাহাসের সাথে তার বিয়ের সুখবর দিলেন তখন রসুল্লাহ সাল্লাহাম কোনো পূর্ব অনুমতি ছাড়াই সরাসরি জাইনাবের ঘরে প্রবেশ করেন আর জাইনাবকে জানিয়ে দেন এই সুখবর জাইনাব বিন তুজাহ রাদি আল্লাহানহা তখন এই খবর শুনে খুবই খুশি হন তিনি সিজায় পড়ে যান এবং আল্লাহ তাল্লার সুক্রিয়া আদায় করতে থাকেন আর আমরা আগেই বলেছি এই বিশেষ মর্যাদার কারণে জাইনাব বিন তুজাহ রাধি আল্লাহানহা তার অন্যান্য সতীনদের উপরে গর্ব করে বলতেন আপনাদের বিয়ে দিয়েছেন আপনাদের অভিভাবকরা আর আমার বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা জাইনাবের সাথে রাসুলের এই বিয়ে হয়েছিল পঞ্চম হিজরির জিলকদ মাসে এভাবে জায়না বিন্তু জাহাশী সাথে রাসুল্লাহ সালাইস্লামের বিয়ে হয়ে যায় কিন্তু এরপর ইসলামের দুঃশন মুনাফিকরা হইচই শুরু করলো এবং অপপ্রচার চালাতে লাগলো এই বলে যে মুহাম্মদ সাল্লাহাম তার পুত্রবধুকে বিয়ে করেছেন অথচ তার নিজের শরীয়তেও তো পুত্রবধূকে বিয়ে করা পিতার জন্য হারাম এর জবাবে আল্লা তাল্লাহ সুরা আহজাবের এই আয়াত নাজিল করেন যেখানে আল্লাহআাল্লাহ বলেছেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী আর আল্লাহ বিষয়ে অবগত এই আয়তের মাধ্যমে আল্লাহ তায় জানিয়ে দিলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন অর্থাৎ যে ব্যক্তির পরিত্যক্ত স্ত্রীকে মোহাম্মদ সাল্লা সাল্লাম বিয়ে করেছেন সেই জায়ত্ত কখনোই রাসুলের পুত্র ছিল না কাজেই তার পরিত্যক্তা বা তালাক প্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা রাসুলের জন্য কখনোই নিষিদ্ধ বা হারাম ছিল না এবারে চলুন জানা যাক এই বিয়ের গুরুত্ব এবং হিকমত সম্পর্কে কেন আল্লা তাল্লাহ জায়না বিন্তু জাহাজকে রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে বিয়ে দিয়েছিলেন সায়িকা সংকিতে রহমাউল্লাহ বলেছেন আল্লাহআাল বলেছেন লিকাইলা আইলাল মিনি না হারাজ ज विषय मुमिन असुविधा ना था अर्थात मुमिन पोष्यपुत्रा त्रीर सक छिन्न कर ले स्त्री के वियेरा निषिध्ध नयातर माध्यम सूस्पष्ट हो जाए सरसिल्देश आल्लाजे दिए क्यों दिए से आयतर मध्यम सूस्पष्टभवे अर्थात ये मूल कारण हे जाहिली जुगर एक कूप्रथार उच्छेद घटानो জাহিলি যুগে পালকপুত্রকে নিজের আপন ঔরসজাত পুত্রের সমান মনে করা হতো এই কারণে পালিত পুত্রের স্ত্রীকে নিজের ঔরসজাত পুত্রের স্ত্রী বা পুত্রবধূর সমান মনে করা হতো। কিন্তু এই দুইটি পরিস্থিতি তো কখনোই এক নয় পালকপুত্র কখনও নিজের ঔরষজাত পুত্র নয় তেমনইভাবে পালকপুত্রের স্ত্রী কখনো আপন পুত্রবধূ নয় এই কারণে পালকপুত্র বা মুখে বলা পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় কোনও নিষেধাজ্ঞা নেই आल्लाताला विधानटीष्ठा करते चाहें और एर विपरीते था जाही विधानटी उच्छेद करते चाहें और समाजे जख को जाहिली प्रथा मानुषर मन और मगजे बदमूल हो जाए प्रथा उच्छेद करा खुबी कठिन क्या शुद्म्र मुखेर कथार माध्यमे एक घोषणा प्रचार मध्यमे सेगुलो उच्छेद जाए ना यब कुथा उच्छेद प्रयोजन है आलोड़न सृष्टिकारी एक घटना জেনাব বিন্দু জাহাজ রাদিয়া আল্লাহার সাথে রসিদুল্লাহ সাল্লাই ইসলামের বিয়ে ছিল এমনই একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা এই বিয়ের মাধ্যমে যে জাহিলি প্রথাটি বাতিল হয়েছিল সেটার গুরুত্ব বোঝার জন্য আমরা একটি দৃষ্টান্ত দিতে পারি আমরা জানি আল্লাহতাল পর্দার বিধান দিয়েছেন কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই অনেকেই ইসলামে নির্ধারিত পর্দার বিধান মানেন না তথাকথিত সামাজিকতা রক্ষা করতে গিয়ে নিকটাত্মীয় গায়রে মাহারামদের সাথে তারা পর্দা করেন না যেমন খালাতো মামাতো চাচাতো ভাই কিংবা দুলাভাই দেবর খালু ফুফা কিংবা ছেলেদের তরফ থেকে মামি কিংবা শ্যালিকার সাথে পর্দা করেন না এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন ওরা তো আমাদের নিকটাত্মীয় এদের সাথে আমাদের পর্দা করতে হবে কেন এভাবে আল্লাহাল দেওয়া পর্দার বিধানকে বাতিল করে তারা সামাজিকতাকে উপরে স্থাপন করেন আবার আরেক দিক থেকে যেসব ক্ষেত্রে আল্লাহাল্লাহ কোনো বিধান দেননি বা ধর্মের কোনো বিধান নেই সেখানে বানোয়াট ধর্মের বিধান বানান যেমন অনেকে একেবারে অচেনা নারী পুরুষ तर परर पताानो भाई बोर सम्पर्क तैयारी करेंपर से नाम दें धर्म भाई धर्म बन अथचर्मेर सी एसबर्क नहीं प्रकार बनवाट कुप्रथा ठीक एक जाहिली समाजे अन्षजात ऐले के किद लालन पलान करार कारण किंबा मुखे घोषणा देर कारण से कख निजेना जाहिली जुगे एभवे अन्लेजर पालकपुत्र बनिए एरपर पालकपुत्र সেই বিধানগুলো প্রয়োগ করা হতো যেগুলো নিজের পুত্রের সাথে প্রযোজ্য যেমন পালকপুত্রকে সম্পদের ওয়ারিশ বানানো হতো কিংবা পালক পালকপুত্রের স্ত্রীকে নিজের পুত্রবধূ মনে করা হতো এইসব ভুয়া প্রথা প্রচলিত ছিল জেনাবিনতে জাহাজের সাথে রসুল্ল সাল্লাস্লামের বিয়ের মাধ্যমে আল্লাহ তাহা এই সব কয়টি জাহেলি প্রথার মূল করেন সেগুলোকে উচ্ছেদ করেন এবং এর মাধ্যমে বোঝা গেল ইসলামের নিয়ম এবং আইন কানুন। এগুলো সকল প্রথা রীতিনীতি এবং সামাজিক চালচলনের ঊর্ধ্বে কোনো বিষয়ে আল্লাহ তাল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই চূড়ান্ত ইসলামের সাথে সাংঘর্ষিক হলে অন্যান্য যত বিধান আছে সেগুলো বাতিল হয়ে যাবে কিন্তু ইসলাম কখনও বাতিল হবে না এক্ষেত্রে কে কি বলল কে নিন্দা করল আর কে প্রশংসা করল কে কুৎসা রচনা করলো আর কে অপবাদ দিল আল্লাহ তালা এসবের পরোয়া করেন না এবং রাসুল্লাহ সালাহুল্লা ইসলামের মাধ্যমে আল্লাহ তালা তার দৃষ্টান্ত দেখিয়ে দেন কাজেই জায়না বিন্দু জাহাশ রাদি আল্লাহু আহ্নার বিয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুমিনদের করণীয় হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করা এবং কার্যকর করা সামাজিক কোনো প্রথার কারণে ইসলামের কোনো বিধানকে ছোট মনে করা কিংবা পালন করতে লজ্জা অনুভব করা উচিত নয় সব কিছুর উপরে আল্লাহ তাল্লাহর দেয়া নিয়মই চূড়ান্ত আল্লাহ তাল্লাহর দেয়া বিধানের উপরে কোনো সামাজিকতাকে স্থান দেওয়া যাবে না আর এটি হচ্ছে জাইনাব বিন্তুজাহাস রদি আনহার সাথে রাসুলের বিয়ের অন্যতম প্রধান শিক্ষা আল্লা তাল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তফিক দান করুন আল্লাহমা আমিন এবার আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম অন্তরে যা গোপন রেখেছিলেন সেটা হচ্ছে প্রথমত জাইনবের সাথে জায়েদের তালাক হয়ে যাবে এবং দ্বিতীয়ত জায়দের সাথে তালাকের পর জাইনবের বিয়ে হবে রসুল্লাহ সাল্লি আসসালামের সাথে রসুল্ল সাল্লাহ উলাইসাল্লাম এই দুইটি তথ্য গোপন রেখেছিলেন লোক নিন্দার ভয়ে এই বিষয়টি খুব স্পষ্ট কিন্তু এরপরেও কিছু মানুষ আছে যারা এই বিষয়ে ভিন্ন কথা বলে তাদের একদল বলে না রাসুল অন্তরে ভিন্ন কিছু গোপন রেখেছিলেন এরপর কিছু দুর্বল এবং ত্রুটিপূর্ণ বর্ণনা সামনে নিয়ে আসে সেসব বর্ণনায় যা বলা হয়েছে তার সামারি হচ্ছে রাসুল্লাহ সাল্ল সাল্লাম নাকি একদিন জাইনবকে একটি পর্দার আড়াল থেকে দেখে ফেলেছিলেন এবং তাকে দেখে তিনি জাইনবের প্রতি আকৃষ্ট হয়ে যান এমনকি তার প্রেমে পড়ে যান এবং বিড়বির করে কিছু কথা বলেন তখন জায়েদ বাড়িতে ছিলেন না পরে জায়দ বাড়িতে এসে এই ঘটনা জানতে পারেন এবং তখন থেকেই নাকি জায়েদ জাইনাবকে অপছন্দ করতে থাকেন এবং তখন জায়দ নিজের উপরে রাসুলকে প্রাধান্য দেওয়ার জন্য জায়নাবকে তালাক দেন যেন এরপর জাইনাবকে রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বিয়ে করতে পারেন এই ধরনের বর্ণনাগুলো আছে মোসনাদে আহমদে তাবারানী তাফসিরে তাবারি বাগাবি সাদ এবং অন্যান্যদের গ্রন্থে কিন্তু এখানে শ্রোতাদের জেনে রাখা প্রয়োজন কোনো বইতে কোনো একটি বর্ণনা উল্লেখ থাকলেই সেটি গ্রহণযোগ্য বা বিশুদ্ধ হয়ে যায় না এজন্য প্রথমে প্রতিটি বর্ণনার সনদ এবং মাতন দেখতে হয় জাইনবকে দেখে রাসুলের ভালো লেগে গিয়েছিল এই মর্মে যেসব বর্ণনা এসেছে সেগুলো একটিও বিশুদ্ধ নয় সনদ এবং মাতন উভয় দিক থেকেই সেগুলো ত্রুটিপূর্ণ ইবনে কাসির রহমাহউল্লা বলেন ইবনে জারির এবং ইবনে আবি হাতিম রহমাহমুল্লাহ সালফদের থেকে কিছু বর্ণনা উল্লেখ করেছেন যা আমি পুরোপুরি বাদ দিয়েছি কারণ এগুলো সহি নয় তাই এগুলো সেখানে উল্লেখ করছি না অর্থাৎ এমনি কাসির রহমাউল্লাহ তিনি সুরা আহজাবের এই সকল আয়াতের তাফসিরে সেই বর্ণনাগুলো ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বাদ দিয়েছেন ইমাম কর্তুবী রাহিমাউল্লা বলেন যেসব বর্ণনায় বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম নাকি জায়াদের স্ত্রী জাইনাবকে পছন্দ করে ফেলেছিলেন এমনকি কিছু নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ এই শব্দটাও ব্যবহার করেছে যে তিনি নাকি জাইনাবের প্রেমে পড়ে গিয়েছিলেন মা আজাল্লাহ এমন কথা বলা শুধুমাত্র তাদের পক্ষে সম্ভব যাদের অন্তরে রাসুল্লাহ সাল্লাস্লামের প্রতি কোনো শ্রদ্ধা নেই অথবা যারা নবুয়াতের মর্যাদা অর্থাৎ গুনাহা থেকে নবীদের নিষ্পাপ হওয়া সম্পর্কে জানে না তাই ইমাম কর্তুবী রাহিমাউল্লা বলেছেন তাদের দাবীকৃত সেই সব বিষয় থেকে রাসুল্লাহ সাল্লাসাল্লাম সুরক্ষিত এই বিষয়ে আপত্তিকর বর্ণনাগুলোর মধ্যে এক দিকে আছে কিছু ত্রুটিপূর্ণ বর্ণনা যেখানে বর্ণনাকারী অর্থাৎ রাবিদের ব্যাপারে আপত্তি রয়েছে আরেকদিকে সনদ ছাড়াই বর্ণনা করেছেন মুকাতিল ইবনে সুলাইমান বাগাবি এবং জালালুদ্দিন সৈয়দি রহিমাহুল্লাহ যেহেতু এইসব বর্ণনার প্রতিটি বর্ণনাক্রম ধরে ধরে আলোচনা করা রাবিদেরকে নিয়ে আলোচনা করা এই অডিও লেকচারের পরিসরের বাইরে এ কারণে সনদ এবং মাতনের জটিল আলোচনায় না গিয়ে সাধারণ যুক্তি থেকেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেই সব দাবির অসারতা ধরা পড়ে প্রথমত জাইনাব রাদি আল্লাহওয়ানহা রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের অপরিচিতা ছিলেন না তিনি ছিলেন রাসুলের ফুপাতো বোন কাজেই পর্দার বিধান নাজিলের অনেক আগে থেকেই রসুল্লাহ সাল্লু আলহ্লাম জাইনাবকে বহুবার দেখেছেন তিনি তাকে ভালোভাবে চিনতেন এবং জানতেন সুতরাং জায়দের অনুপস্থিতিতে একদিন জাইনাবকে দেখে রাসুলের ভালো লেগে যাওয়াই যদি জাইনাবের সাথে রাসুলের বিয়ের কারণ হতো তাহলে রসুল্লাহ সাল্লু উলাইসাল্লাম তো আরও বহু আগেই জাইনাবের প্রতি বিয়ের প্রস্তাব পাঠাতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাম নিজের জন্য জায়নাবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাননি বরং তিনি নিজ উদ্যোগে জায়দ বিন হারিসা রদিউল্লাহুর সাথে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন যায়নাব বিন তুজাহ রদি আল্লাহু আনহার কাছে দ্বিতীয় পয়েন্টে যারা বলে একদিন যায়নাবকে দেখে নাকি রাসুলের ভালো লেগে গিয়েছিল আর জায়দ নাকি সেটা বুঝতে পেরেই যায়নাবকে তালাক দিয়েছিলেন এই দাবি এটাও ভুল এর কারণ হচ্ছে জায়দ বিন হারিসা রাদিউল্লাহ আনহু এর আগে থেকেই জাইনাব ইতু জাহাস রিয়্লাহ আনহার আচরণের ব্যাপারে এসে অভিযোগ করতেন রসুল্ল সাল্লাহ আলহ্লামের কাছে এবং সেই বর্ণনাগুলো বা বিশুদ্ধ কাদেই তিনি স্বেচ্ছায় তালাক দিয়েছেন জাইনাব রাদি আল্লাহ আনহাকে আর আল্লাহআর কালাম কুরআনের মধ্যেই এই বিষয়ের ব্যাখ্যা রয়েছে আল্লাহ তাল্লাহ বলেছেন ফালাম্মা কদা জঈদুম মিনহা ওয় র যখন জায়দ তার থেকে অর্থাৎ জাইনাবের থেকে নিজের প্রয়োজন পূরণ করে নিল এবং তার থেকে সম্পর্ক ছিন্ন করল এই আয়াত থেকে বোঝা যাচ্ছে জাইনাব বিন তুজাহ রিয়া আল্লাহু আনহার প্রতি জায়েদ বিন হারিসার অন্তরে কোনো আগ্রহ ছিল না তিনি স্বেচ্ছায় তাকে তালাক দিয়েছেন আল্লাহ তাল্লাহ বলেছেন জায়েদ যখন জাইনাবের থেকে নিজের প্রয়োজন পূরণ করে নিল এবং সম্পর্ক ছিন্ন করল জায়েদ বিন হারিসা রাদি আল্লাহু আনহু স্বেচ্ছায় জাইনাব বিন তুজাহ রদি আনহাকে তালাক দিয়েছিলেন এবং জায়নাবের প্রতি জায়দের অন্তরে আর কোনো আগ্রহ ছিল না এর সমর্থনে দুইটি ঘটনা পাওয়া যায় প্রথমত রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম জায়েয়েদ বিন হারিসাকেই পাঠিয়েছিলেন জায়নাব বিন তুজাহাশ রাদিয়াল্লাহু আল্লাহ কাছে বিয়ের পয়গাম দিয়ে দ্বিতীয়ত জায়দ যখন তার সাবেক স্ত্রী জাইনাবের কাছে রাসুলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তখন তিনি জাইনাবের প্রতি সম্ভ্রমের কারণে সেদিকে তাকাতেই পারেননি বরং তিনি উল্টো ঘুরে দাঁড়ান এবং সেখান থেকে মুখ ফিরিয়ে নেন কারণ তিনি জানতেন এখন জায়নাব বিন তুজাহাশ রাদিয়া আল্লাহ আহনা হয়ে যাবেন ওম্মুল মিনীন্দের একজন কাজী যারা বলে রাসুল উল্লাহ সাল্লাম তার অন্তরে জায়নাবের প্রতি ভালোবাসা গোপন রেখেছিলেন আর এ কারণেই নাকি আল্লাহআাল্লা তাকে তিরস্কার করেছেন তাদের সেই মিথ্যা এবং ভ্রান্ত দাবি খণ্ডন করে ইমাম শাঙ্কিত রাহিমাহুল্লা বলেছেন আল্লাত আল্লাহ তার রাসুলকে বলেছেন ফি ওয়াতুখি আল্লাহআাল্লা তার রাসুলকে বলেছেন আপনি যা অন্তরে গোপন রেখেছিলেন আল্লা তা প্রকাশ করে দিবেন কাজী আল্লাহআাল্লাহ সেই আয়াতে কোন বিষয়টি প্রকাশ করে দিয়েছেন আল্লাহআালা এটাই প্রকাশ করে দিয়েছেন যে জায়নাব রাসুলের স্ত্রী হবেন অর্থাৎ আয়াত নাজিল করে তিনি জাইনাবকে রাসুল উল্লাহ সাল্লামের কাছে বিয়ে দিয়েছেন কারণ উক্ত আয়াতের পরের অংশে ঠিক এ কথাটিই বলা হয়েছে আল্লাহ আল্লাহ বলেছেন ফালাম্মা জিনহা জেনা কাহা অতপর জায়াত যখন জাইনাবের সাথে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিলাম সুতরাং বিভ্রান্ত লোকেরা যেসব অবান্তর দাবি করে এখানে এই আয়াতে আল্লা তাল্লাহ তেমন কিছু প্রকাশ করেননি যদি রাসুল তার অন্তরে ভিন্ন কিছু লুকিয়ে রাখতেন তাহলে আল্লা তাল্লা অবশ্যই সেটা প্রকাশ করে দিতেন সুতরাং এই কথাগুলোর সারকথা বা স্নামারি হচ্ছে জায়না বিন্তু জাহাস রাদী আল্লাহ আনহার বিয়ে নিয়ে রাসুল উল্লাহ সাল্লাইের যুগে একদল মুনাফিক কুপ্রচারণা চালিয়েছে তেমনইভাবে আজকের যুগেও একদল ইসলাম বিদ্বেষী ওরিয়েন্টালিস্ট তথা প্রাচ্যবিদ এবং তাদের ভাব শিষ্যরা অপপ্রচারণা চালায় ইসলামের বিরুদ্ধে শত্রুদের অপপ্রচারের শেষ নেই তবে জেনাব বিন্দু জাহাশিয়াল্লাহ আনহার বিয়ের ঘটনা নিয়ে অপপ্রচারটা কিছুটা জটিল প্রকৃতির কারণ এই ক্ষেত্রে তারা সরাসরি অপবাদ না দিয়ে বরং পুরোনো কিছু তাফসির গ্রন্থ এবং দুর্বল সনদের ভিত্তিতে বর্ণিত একটি হাদিস থেকে দলিল প্রদান করে যাতে সাধারণ সরলমনা মুসলিমরা বিভ্রান্ত হয় এ কারণেই আমরা উল্লেখ করেছি সেই বর্ণনাগুলোর একটিও নির্ভরযোগ্য নয় সনদ বা মাতন কোনো দিক থেকেই নয় यह प्रसंगे आलोचना कर डर आलमाइ तर माह आल मुफासर वाल मुस्ताश्रिकीन एक ग्रंथे उल्लेख करपवादगुलो वर्णना आकार ढुकान्ना दिमाश्की नाम एक व्यक्ति जार जन्म हो रसूल मृत्यु प्राय चल्लिश बचर पर से ही वर्णनागुलू मानुषर मध्य प्रचार कर छड़े जाए कतदा रहीमाहर मतो मान्नवर इमाम नाम सम्पृक्त यह वर्णनागुल्लो छड़िए शुरू कर डर आलमाई लिखे हैं রসুল্ল সাল্লাহ সাল্লামের অনুভূতি ছিল উন্নত মানবীয় অনুভূতি যা রিসালাতের মর্যাদার উপযোগী কাজেই তার ঝোঁক এবং আগ্রহ অনুভূতি ছিল আল্লাহ তাহার কর্তৃক প্রদত্ত শরীয়ত যে নির্দেশনা দেয় সেই দিকে যে বিষয়গুলো তার মর্যাদাকে কলুষিত করে এমন কোনো বিকৃত অনুভূতির প্রকাশ কল্পনায় করা যায় না সুতরাং রসুল্ল্লা সাল্লি সাল্লাম ছিলেন উন্নত অনুভূতি পরিশুদ্ধ হৃদয় এবং মানবীয় সকল উৎকৃষ্ট গুণাবলীর সর্বোত্তম উদাহরণ কাজেই আমরা আল্লাহ তাহার কাছে দোয়া করি উম্মুল জাইনাব বিনুজাহাজ শরদিয়াল আল্লাহ আনহার বিয়ের ঘটনাকে কেন্দ্র করে ওরিয়েন্টালিস্ট এবং ইসলাম বিদ্বেষীরা যেসব অপপ্রচার চালায় সেগুলোর হিতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে করুন আল্লাহ এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে জাইনাব বিন্দুজাহাজ শরদিয়াল্লাহু আনহার বিয়ে একটি বিশেষ বিয়ে যে কারণে এই বিয়ে উপলক্ষে বিশেষ দাওয়াত বা বিশেষ ওয়ালিমার আয়োজন করা হয়েছিল আল্লাহ তাল্লাহ নিজেই ছিলেন জাইনাব বিন্দুজাহাজ শরদিয়া আনহার বিয়ের অভিভাবক কাদি এই বিয়ের পর রাসুল্ল সাল্লি সাল্লাম বিশেষ মেহমানদারি আয়োজন করেন তিনি ছাগল জবাই করেন এবং মেহমানদের জন্য গোষ্ট রুটির ব্যবস্থা করেন অন্য কোনো উম্মুল মিনিনের বিয়েতে এত খাবার দাবারের আয়োজন করা হয়নি এই কারণে জায়না বিন্দু জাহাশর দিয়ালাহু আনহা তার সতীনদের উপরে অর্থাৎ অন্যান্য উম্মুল মিনীদের উপরে গর্ব করে বলতেন কেবল মাত্র আমার বিয়েতেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম গোষ্ট রুটি দিয়ে ওয়ালিমা করেছেন ইবনে সাদ রাহিমাউল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন এভাবে তিনি বলেছেন রসুলুল্লাহ সাল্লা উল্লাম তার অন্য কোন স্ত্রীর অলিমা সেভাবে করেননি যেভাবে জাইনাবের অলিমা করেছিলেন তিনি জাইনাবের ওয়ালিমা করেছেন ছাগলের গোষ্ঠ দিয়ে আনাসরদি আল্লাহুয়ানহু বলেন এত ভালো এবং এত বেশি পরিমাণে খাবারের আয়োজন তিনি অন্য কোন স্ত্রীর অলিমাতে করেননি এই বিয়ে উপলক্ষে আনাসরদ্দি আল্লাহুয়ানহুর মা উম্মে সুলাইম রাদি আল্লাহু আহা কিছু মিষ্টি জাতীয় খাবার প্রস্তুত করেন গম চর্বি এবং গোষ্ট মিশিয়ে প্রস্তুত করা হয়েছিল সেই খাবারগুলো এরপর তিনি আনাস রদি আল্লাহু আহুকে বলেন এটা নিয়ে যাও রাসুলের কাছে এবং তাকে বলবে এটা আমার পক্ষ থেকে উপহার আনাস রদি আল্লাহু আহু ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খাদেম তিনি সেই খাবার নিয়ে এলেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে খাবারের পাত্রটি দেখে রসুলুল্লাহ বললেন ওটা ঘরের এক কোনায় রাখো আর অমুক অমুককে ডেকে নিয়ে এসো এরপর বললেন পথে যে মুসলিমের সাথে দেখা হবে তাকেই এখানে দাওয়াত দিয়ে আনবে এভাবে রাস্তায় বের হওয়ার পর সবাইকে দাওয়াত দিতে লাগলেন আনাস রদি আল্লাহুয়ানহু এরপর তিনি বাড়ি ফিরে এসে দেখেন প্রচুর লোক এসে জড়ো হয়েছে রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের বাড়ির চারপাশে সেদিন সেখানে প্রায় তিনশো মেহমান এসে উপস্থিত হয়েছিলেন আনাস রদি আল্লাহুয়ানহু খাবারের পাত্রটি নিয়ে এলেন আল্লাহ রসুলের সামনে রসুল্লাহ সাল্লাহ উল্লাহলাম সেই পাত্রের উপরে হাত রেখে দোয়া করলেন এরপর বললেন তোমরা দশজন জন করে খেতে বসো খাওয়ার আগে বিসমিল্লা বলবে আর প্রত্যেকে তার সামনে থেকে খাবার গ্রহণ করবে রাসুল্ল্লা সাল্লাহ সাল্লামের নির্দেশ মেনে সবাই খেতে বসলো এরপর সেভাবে অর্থাৎ দশজন দশজন করে মোট তিনশো জন লোক খেয়েও শেষ করতে পারল না সেই এক পাত্রের খাবার এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আনাস রাজি আল্লাহুয়ানহুকে বললেন তুমি এবার পাত্রটি উঠাও আনাস বলেন আমি এগিয়ে এসে পাত্রটি উঠালাম এর মধ্যে তাকিয়ে দেখলাম কিন্তু আমি বলতে পারবো না যখন পাত্রটি সেখানে এনে রেখেছিলাম তখন খাবারের পরিমাণ বেশি ছিল নাকি যখন উঠালাম তখন বেশি ছিল সুতরাং এই ঘটনা ছিল একটি মনজিজা এভাবেই আল্লা তাল্লাহ সম্মান দিলেন আমাদের মা উম্মুল মেনিন জায়নাব বিন্তুজাহাস রাদি আল্লাহু আনহাকে উম্মুল মেনিন জায়নাব বিন্তুজাহাস রাদি আল্লাহু আনহার বিয়ের দাওয়াত খেতে এসেছিল তিনশো মানুষ খাওয়ার পরেও তারা বসে বসে গল্প করতে লাগলো উঠে চলে গেল না এভাবে কেটে গেল অনেকটা সময় এই অবস্থা দেখে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম সেখান থেকে উঠে যাওয়ার ভাব করলেন এমনকি এক পর্যায়ে উঠেই গেলেন তাকে চলে যেতে দেখে লোকেরাও সেখান থেকে উঠে চলে গেল একটু পর রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম এলেন জাইনাব ইন্দুজাহাস রাদি আল্লাহু আনহার ঘরে তিনি এসে দেখেন নববধু জাইনাব দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে বসে আছেন আর তিনজন লোক সেখানে বসে গল্প করছে সেই তিন ব্যক্তি গল্প যেন কিছুতেই শেষ হচ্ছিল না এটা দেখে বিরক্ত হলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম কিন্তু তিনি তাদেরকে কিছু বললেন না বরং সেখান থেকে উঠে অন্য স্ত্রীদের ঘরে চলে গেলেন প্রথমে রাসুল উল্লাহ সল্লা আলিয়াস্লাম গেলেন আয়েশা রাদি আল্লাহুয়ানহার ঘরে তিনি তাকে সালাম দিলেন এবং সালাম বিনিময়ের পর আয়েসের আদি আল্লাহু আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আপনাকে বরকত দান করুন আপনার নতুন স্ত্রীকে কেমন দেখলেন এভাবে রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম আয়েসের আদি আল্লাহু আনহার কক্ষ থেকে অন্যান্য স্ত্রীদের কক্ষেও যান এবং তারা প্রত্যেকে একই প্রশ্ন করেন কিন্তু তখন রাসুল্ল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তো জাইনাব মিন্তু জাহাশ রী আনহার কাছেই যেতে পারেননি কারণ জাইনাবের ঘরে সেই তিন ব্যক্তি বসে তখনও গল্প করছিল আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ছিলেন লজ্জাশীল তিনি লজ্জার কারণে সেই তিন ব্যক্তিকে কোনো কিছু বলতে পারেননি এভাবে বেশ কিছু সময় চলে যায় এক সময় জাইনাব বিন্তু জাহাসের ঘরে আবার এলেন রসুল্লাহ সাল্লু আলহু আসাল্লাম তিনি এসে দেখেন সেই তিন ব্যক্তি এখনও বসে আছে এখনও গল্প করছে তখন রসুল্লাহ সাল্লা উলিয়া আবার সেখান থেকে উঠে যান এবং তিনি যান আয়েশা রাদি আল্লাহু আনহার ঘরে এভাবে দীর্ঘ সময় কেটে যায় এক সময় আনাস রাদি আল্লাহু আনহু এসে বলেন ইয়া রসুল্লাহ এবার সেই লোকগুলো চলে গেছে একথা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিরে এলেন আর প্রবেশ করলেন জাইনাব রাদি আল্লাহার ঘরে আনাস রাদি আল্লাহানহু ছিলেন বালক বয়সী তিনিও রাসুল্ল সাল্লাই সাল্লামের পেছন পেছন জাইনাবের ঘরে ঢুকতে চাইলেন কিন্তু রাসুল্ল সাল্লু সাল্লাম এবার ঘরের পর্দা টেনে দিলেন ফলে আনাস সেখানে ঢুকতে পারলেন না এই ঘটনার পর আল্লাহ আল্লাতাল্লাহ উম্মুল মিনীন্দদের জন্য খাস বা বিশেষ পর্দার বিধান নাজিল করেন আল্লাহ আল্লাহাল্লাহ এই আয়াত নাজিল করেন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 মুমিনগণ তোমরা অনুমতি ছাড়া নবীর কক্ষে প্রবেশ করো না আর খাবারের অপেক্ষায় বসে থেক না তবে তোমাদেরকে খেতে ডাকলে অবশ্যই এসো কিন্তু খাওয়া শেষ হলেই চলে যেও গল্প করার জন্য বসে থেক না তোমাদের এমন আচরণ নবীকে কষ্ট দেয় তিনি লজ্জায় কিছুই বলেন না তোমাদেরকে কিন্তু আল্লাহ সত্য প্রকাশে লজ্জা করেন না হুন্ন বচালু হুন্ন ইম আ তুহারু কলু বি আর তোমরা নবীর স্ত্রীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়া এবং তার উফাতের পর তার স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের জন্য বৈধ নয় আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ জেনাবিন্তু জাহাশ রাদী আল্লাহ আহ্নার বিয়ে এবং বিয়ে পরবর্তী দাওয়াতের ঘটনাকে কেন্দ্র করে আল্লা তাল্লা এই আয়াত নাজিল করেছিলেন এই আয়াত থেকে আমরা কয়েকটি আদব শিখতে পারি সেগুলো হচ্ছে প্রথমত অনুমতি না নিয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে না দ্বিতীয়ত কারো বাড়িতে গিয়ে খাবারের অপেক্ষায় বসে থাকা উচিত নয় তৃতীয়ত দাওয়াত খাওয়ার পর বসে বসে গল্প করা উচিত নয় খাওয়া শেষেই সেখান থেকে উঠে চলে আসা এটাই হচ্ছে ইসলামী আদব চতুর্থ পয়েন্ট এই ঘটনাকে কেন্দ্র করে আল্লা তালা উমুল মিনীন্দের জন্য বিশেষ পর্দা আয়াত নাজিল করলেন সাধারণ মুসলিম নারীদের জন্য যে পর্দার আয়াত নাজিল হয়েছিল সেটা এই ঘটনার আগেই নাজিল হয় সেই অনুসারে অন্যান্য মুসলিম নারীরা এবং উম্মাহাতুল মিনীন রাদিয়া আল্লাহ আনহা তারা খিমার করতেন এবং জিলবাব ব্যবহার করতেন অর্থাৎ হিজাব এবং নিকাব তারা ব্যবহার করতেন খিমার এবং জিলবাবের সেই আয়াতগুলো সম্পর্কে আমরা উম্মুল মিনীন সাউদা রদিয়া আল্লাহু আনহার জীবনী আলোচনায় উল্লেখ করেছি সুতরাং সেই পোশাকের পর্দা আগে থেকেই প্রচলিত ছিল উম্মুল মমিন এবং সকল নারীদের জন্য তবে এই ঘটনার পর আল্লাতালা আরেকটি বিশেষ আয়াত নাজিল করলেন আরেক ধরনের বিশেষ পর্দার আয়াত নাজিল করলেন যা শুধুমাত্র উম্মুলম মিনীন্দের জন্য খাস বা সুনির্দিষ্ট ছিল সেই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন এখন থেকে উম মাহাতুলম মিনীন রদি আল্লাহান হুন্না তারা থাকবেন একটি আক্ষরিক পর্দা বা বাস্তব আড়াল বা ব্যবধানের আড়ালে মাহরামবাদে অন্য কোন পুরুষের তাদের কক্ষে প্রবেশ করার অনুমতি নেই প্রবেশ করা নিষিদ্ধ তাদের দিকে তাকানোও নিষিদ্ধ আর যদি উম্মুল মিনীন্দের কাছে কোনো গায়েরে মাহরাম পুরুষের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তারা পর্দার আড়াল থেকে সেটা চাইবেন আল্লাহ তাওয়াল্লাহ বলেছেন এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ এবারে আসুন জানা যাক জায়না বিন্দুজাহা শাদি আল্লাহুয়ানহার সাথে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের সংসার জীবন এবং দাম্পত্য জীবনের কিছু বর্ণনা আল্লাহ রসুল সাল্লু সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করতেন তিনি সবসময় হাসি মুখে থাকতেন বা মুচকি হাসতেন উম্মুল মিনীন্দের সাথেও তিনি বিভিন্ন ঘটনায় মজা করতেন আনন্দ করতেন একদিন রাসুল্লাহ সাল্লাহাম ছিলেন জাইনাব বিন্দুজাহাজ রাদি আল্লাহুয়ানহার ঘরে তখন আল্লাহ রাসুল সাল্লাহিস্লামের চুলে বিলি কেটে দিচ্ছিলেন আমাদের মা উমুল মিনীন জাইনাব বিন্দুজাহাশ রাজি আল্লাহুয়ানহা এমন সময় সেখানে এলেন কয়েকজন মুহাজির মহিলা তারা রাসুল্লাহ সাল্ল্লা উল্লাহলামের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করলেন এক সময় জাইনাব রদি আল্লাহুয়ানহা তিনিও তাদের সাথে সেই আলাপচারিতায় অংশগ্রহণ করলেন তিনি এতটাই মনোযোগ দিয়ে কথা বলছিলেন যে রাসুল্লাহ সাল্লু উল্লাসাল্লামের চুলে বিলি কাটার কথা ভুলে গেলেন রাসুল্লাহ সাল্লু উলাইসাল্লামের মাথা থেকে জাইনবের দৃষ্টি সরে গেল এ বিষয়টি টের পেয়ে রাসুল্ল সাল্লাইসাল্লাম মজা করে বললেন আহা জাইনব তোমার চোখ তো আর কথা বলছে না চোখ চোখের কাজ করতে থাকুক আর মুখ মুখের কাজ করতে থাকুক অর্থাৎ তুমি তাদের সাথে কথা বলতে থাকো আর এদিকে আমার মাথার চুলে বিলিও কাটতে থাকো হাদিস এবং সিরাতের গ্রন্থগুলোতে যে সকল বর্ণনা এসেছে তা থেকে বোঝা যায় জাইনাব বিন্তু জাস রাদি আনহা খুবই রূপবতী মহিলা ছিলেন একবার ওমর রাদি আনহু যখন তার মেয়ে হাফসাকে উপদেশ দিতে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন হাফসা তুমি রাসুলের কথার পাল্টা জবাব দেবে না কারণ তোমার না আছে জাইনাবের সৌন্দর্য আর না আছে আয়েশার স্বামী সোহাগ উমুল মিনিন আয়েশা রদি আল্লাহুয়ানহা রাসুল উল্লাহ সাল্লা স্ত্রীদের মধ্যে উম্মু সালামার আদি আল্লাহার পরে যার ব্যাপারে সবচেয়ে বেশি গীরা পোষণ করতেন তিনি হচ্ছেন জায়না বিন্দু জাহাশ আনহা। একদিন আয়েশার আদি আনহা হাফসার আদি আল্লাহু আহার কাছে এসে উম্মে সালামারি আল্লাহু আহার ব্যাপারে তার গিরা বা ঈর্ষার কথা জানালেন তখন হাফসার আদি আল্লাহুয়ানহা আয়েশার আদি আনহাকে নসিহত করলেন এবং স্মরণ করিয়ে দিলেন উম্মে সালামার তো বয়স বেশি এবং এরপর তিনি বললেন তোমার বরং উচিত তার থেকে উত্তম স্ত্রীর ব্যাপারে ঈর্ষা করা এভাবে তিনি জাইনাবিন্দু জাহাশ রাদী আল্লাহু আহার কথা বুঝিয়েছিলেন আয়েশা রদী আল্লাহু আহা বলেছেন জাইনাব ছাড়া অন্য কোনো স্ত্রীর প্রতি রাসুলের ভালোবাসা আমাকে এতটা কষ্ট দেয়নি আর এই প্রসঙ্গে আমরা আগেই আলোচনা করেছি যে এই গিরা বা ঈর্ষাবোধ এটা হচ্ছে সতীনদের একটি স্বাভাবিক প্রকৃতি এই ঈর্ষার জন্য তাদেরকে দোষ দেওয়া যায় না বরং তারা এর জন্য ক্ষমাপ্রাপ্ত যতক্ষণ পর্যন্ত কেউ কারো উপরে জুলুম না করেন ততক্ষণ পর্যন্ত এই ঈর্ষা একটি সহজাত অনুভূতি হিসেবে বিবেচিত হয় জায়নাব বিন তু জাহাশ রাদী আল্লাহ আনহা যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার স্ত্রী ছিলেন তার আরেকটি প্রমাণ রয়েছে সেই ঘটনায় যখন উম্মুল মিনিনরা আয়েশার আদি আনহার ব্যাপারে আলোচনার জন্য প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন জায়নাব বিন তু জাহাশ রাদী আনহাকে সেই ঘটনা আমরা আগেই উল্লেখ করেছি সাহাবাইকরাম আয়সার আদি আল্লাহু আনহার ঘরে নানা রকমের হাদিয়া তোহোফা উপহার পাঠাতেন এই বিষয়টি দেখে অন্যান্য উম্মুল মিনিনরা ভাবলেন আমরাও তো এরকম বরকত যাই অর্থাৎ রাসুল যখন আমাদের ঘরে থাকবেন তখন যেন আমাদের ঘরেও উপহার পাঠানো হয় এই বিষয়টি আলোচনার জন্য রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে উমুল মিনিনরা পাঠিয়েছিলেন জায়না বিন্তু জাহাজ রদি আল্লাহু আনহাকে কারণ তারা বুঝেছিলেন আয়েশা রাদী আল্লাহ আন্নার পর জায়না বিন্তু জাহাজ রদি আল্লাহ আহ্না ছিলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহিসের সবচেয়ে ভালোবাসাপ্রাপ্ত দুইজন স্ত্রীর একজন জায়নাবিন্তু জাহাজ রাদী আল্লাহ আনহার জীবনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে মধু খাওয়ানোর ঘটনা যে ঘটনা সম্পর্কে আমরা উম্মুল মেনীন হাফসা রাদি আল্লাহুয়ানহার জীবনী আলোচনাতে বিস্তারিত আলোচনা করেছি কাজে আমরা এখানে পুনরায় সেই ঘটনা উল্লেখ করছি না জাইনাব বিন্তু জাহাশ আনহা বিভিন্ন সফরে রসুল্লাহ সাল্লাহ উল্লাহ সাল্লামের সফরসঙ্গী হয়েছিলেন হুনায়ন এবং তাইফের যুদ্ধে তিনি রসুলের সাথে ছিলেন বিদায় হজের সময় রসুল্লাহ সাল্ল্লাহসাল্লামের সাথে সকল উমুল মেনিনরাই হজ করেছেন জায়না বিন্তু জাহাশ রাহু আহা তিনিও সেই সফরে ছিলেন হজ করেছেন সেই সময় হজের সফরে একটি ঘটনায় জাইনাবিন্তু জাহাশ রদি আল্লাহু আহার সাথে রাসুল্লাহ সালসাল্লামের কিছুটা মনোমালিন্য হয়েছিল ঘটনাটি হচ্ছে সফরের এক পর্যায়ে উমুল মিনিন সাফিয়া বিন্তু হুয়াই রদি আল্লাহু বহনকারী উটটি ছুটে পালিয়ে যায় এই ঘটনায় কষ্ট পেয়ে সাফিয়া রাদি আল্লাহু আহ্না ঘাবড়ে যান এবং তিনি কাঁদতে থাকেন এই দৃশ্য দেখে রাসুল্ল সাল্লি সাল্লাম যাত্রাবিরতি ঘোষণা করেন এবং সাফিয়াকে সান্ত্বনা দিতে থাকেন উমুল মোমিনী সাফিয়া রাদিয়াল্লাহু আহা সম্পর্কে সামনের দিকে একটি পর্বে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ তবে এখানে সাফিয়া সম্পর্কে এতটুকু জেনে রাখা যায় যে রাসুল্লাহ সাল্লা উল্লাহামের সাথে বিয়ের আগে সাফিয়া একজন ইহুদি ছিলেন পরবর্তীতে খাইবার যুদ্ধে বিজয়ের পর সাফিয়া ইসলাম গ্রহণ করেন এবং উমুল মিনীন হওয়ার সৌভাগ্য অর্জন করেন যাই সেইবার হজের সফরে উট হারিয়ে যাওয়ার কারণে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ঘাবড়ে যান এবং তিনি কাঁদতে থাকেন এমন সময় রাসুল্লাহ সাল্লাসাল্লাম এসে দেখেন কাফেলায় উম্মুল মিনীন্দের মধ্যে জাইনাব বিন তু জাহাশ রাদিয়া আনহার উটটি ছিল খুবই শক্তিশালী এবং বড়সড়ো সেখানে সহজেই দুইজন মানুষ বসতে পারত এ কারণে তিনি জায়নাব বিন তু জাহাশ রাদি আল্লাহু কাছে এসে বলেন জায়নাব তোমার উটের পেছনের অংশে সাফিয়াকে বসতে দাও কিন্তু এই কথার কারণে উমুল মেনিন জাইনাব বিন্তু জাহাস রাদি আল্লাহু আনহার ঘিরা বা আত্ম অভিমানে আঘাত লাগলো তিনি কিনা না তার সতীনের সাথে উঠ ভাগাভাগি করবেন এই বিষয়টি তিনি সহ্য করতে পারলেন না আর জায়নাব বিন্তু জাহাশ রাদি আল্লাহু আনহার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে উমুল মেনিন আয়েশা রাদি আল্লাহু আনহা বলেছেন মাঝে মাঝে জায়নাব খুব দ্রুত রেগে আবার খুব দ্রুতই শান্ত হয়ে যেতেন তো সেই ঘটনায় রাসুলুল্লাহ সাল্লাহ আলসালামকে জাইনাব আনহা বললেন আমি কি একজন ইহুদি নারীকে আমার উঠ ধার দেব আমরা আগেই উল্লেখ করেছি সাফিয়া রাদি আল্লাহু আহা ইহুদি ছিলেন না বরং তিনি ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তবে যেহেতু পূর্বে তিনি ইহুদি ছিলেন এবং ইহুদি বংশোদ্ভূত নারী ছিলেন এ কারণে সেই বিষয়ের দিকে উল্লেখ করে জাইনব বলেছিলেন আমি কি একজন ইহুদিকে উঠ ধার দেব এই কথা শুনে রাসুল্ল সাল্লাহ সাল্লাম খুবই কষ্ট পেয়েছিলেন একই সাথে তিনি জাইনব বিন্দু জাহাস রাদি আল্লাহু আনহার উপরে রাগ করলেন অসন্তুষ্ট হলেন আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম এতটাই রাগ করলেন যে তিনি জাইনাবের সাথে কথা বলা বন্ধ করে দিলেন সেই হজের সফরের বাকি সময় থেকে শুরু করে মদিনায় ফিরে আসা এবং এরপর পরবর্তী তিন মাস রিলহজ মহর্রম এবং সফর এই তিন মাস পর্যন্ত তিনি জাইনাব বিন্দু জাহাশ রাদি আল্লাহু আনহার সাথে কথা বলা বন্ধ রাখলেন এমন কি এক পর্যায়ে জাইনাব বিন্দু জাহাশ রাদিয়া আল্লাহু আনহা ভাবতে লাগলেন হয়তো রাসুল উল্লাহ সাল্ল্লা উলাইসাল্লামের সাথে তার আর কখনই মিটমাট হবে না কিন্তু রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম তার ইন্তেকালের প্রায় সপ্তাহ দু এক আগে রবিউলাউল মাসের প্রথম দিকে একবার উম্মুল মিনীন জাইনাব বিন্তু জাহাস রাদি আল্লাহু আনহার ঘরে প্রবেশ করেন এবং এরপর তারা দুজন তাদের নিজেদের মধ্যে সমস্ত মান অভিমান মিটিয়ে ফেলেন ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় উম্মুল মিনীন জাইনাব বিন্তু জাহাস রাদি আল্লাহু আনহা খুবই খুশি হন উচ্ছ্বসিত হন তিনি খুশি হয়ে বলেন ইয় রাসুল আমি জানি না আপনাকে আমার কি উপহার দেওয়া উচিত আমার কাছে শুধুমাত্র একটি ফুলের মালা ছাড়া আর দেওয়ার মতো কিছুই নেই এই বলে জায়না বিন্দু জাহাশ রাদী আল্লাহ আনহা সেই মালাটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে উপহার দেন এবং তার একজন দাসীকেও উপহার দেন রাসুল উল্লাহ সাল্লু আলু জন্য এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে এভাবেই রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম উত্তম আচরণের মাধ্যমে তার স্ত্রীদের ভুল ত্রুটি সংশোধন করে দিতেন আল্লাহ রসুল সাল্লা উলাইসাল্লাম কখনোই তার কোনো স্ত্রীর গায়ে হাত তুলেননি কিংবা তাদেরকে প্রহার করেননি শুধুমাত্র স্ত্রী নয় এমন কি কোনো দাস দাসী বা চাকরের গায়েও আল্লাহ রসুল সাল্লাম কখনোই আঘাত করেননি উমুল মমিনিন জায়না বিন্তু জাহা রাদিয়া আল্লাহু আহা সম্পর্কে অন্যান্য উম্মুল মমিনরা যেসব প্রশংসা করেছেন এবার আমরা সেগুলো উল্লেখ করতে যাচ্ছি তাদের পারস্পরিক প্রশংসা থেকে প্রমাণ পাওয়া যায় তারা পরস্পরের প্রতি কতটা শ্রদ্ধা এবং ভালোবাসা রাখতেন উমুল মবমিন আয়েশা রাদি আল্লাহু আহা বলেন যখন আমার বিষয় সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সাল্লাম জাইনাব বিন্দু জাহাসের কাছে জানতে চেয়েছিলেন অর্থাৎ মুনাফিকরা যখন আয়েশা রাদি আল্লাহু বিরুদ্ধে অপবাদ দিয়েছিল তখন সেই বিষয় সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাহ উলয়সাল্লাম জাইনাব বিন্দু জাহাস রাদি আল্লাহ আহ্নার কাছে মতামত জানতে চেয়েছিলেন রসুলুল্লাহ জাইনবকে বলেছিলেন তুমি আয়েসা সম্পর্কে কী জানো অথবা বলেছিলেন তুমি কী দেখেছো তখন জাইনাব বিন্দু জাহাশ রাদি আল্লাহু আহা জবাব দিয়েছিলেন ইয়া রসুল আমি আমার চোখ এবং কানকে সংরক্ষণ করেছি অর্থাৎ মুনাফিকরা যেসব মিথ্যা অপবাদ দিচ্ছে তা থেকে আমি আমার নিজের চোখ এবং কানকে বাঁচিয়ে রেখেছি আমি সেই সব অপবাদ প্রচারে লিপ্ত হতে চাই না এরপর জাইনব বিন্দু জাহাশ রাদি আল্লাহওয়ানহা বলেন আল্লাহর কসম মা আলিম তু ইল্লাহ খাইস আমি আয়েশা সম্পর্কে ভালো ছাড়া আর কিছুই জানি না এই ঘটনার উপরে মন্তব্য করে আয়েশা রাদি আল্লাহ বলেন রাসুলের স্ত্রীদের মধ্যে জাইনব ছিলেন আমার সমকক্ষ এবং প্রতিদ্বন্দী। কিন্তু সেই ঘটনায় আল্লাহ তালা জাইনবকে রক্ষা করেছেন তার ওয়ারা বা ধার্মিকতার কারণে জাইনাব বিন্দু জাহাস রাদি আল্লাহু আহার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে উম্মুল মিনীন আয়েশার আদি আল্লাহু আহা বলেছেন আমি জাইনাবের থেকে অন্য কোনো মহিলাকে এত বেশি দিনদার এত বেশি পরহেজগার এত বেশি সত্যভাষী এতটা উদার দানশীল সৎকর্মশীল এবং আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এতটা তৎপর দেখিনি এভাবে একে একে আয়েশার আদি আল্লাহু সাতটি গুণ উল্লেখ করেছেন জায়নাব বিন্দু জাহাশ রাদি আল্লাহু ব্যাপারে সাথে আয়সার আদি আল্লাহু আহা এটাও বলেছেন তবে হ্যাঁ তার মেজাজে একটু তীক্ষ্ণতা ছিল তবে সেটা খুব অল্প সময়ের জন্য এরপর তিনি খুব দ্রুত লজ্জিত হতেন অর্থাৎ কখনও কোনো ঘটনায় খুব দ্রুত রেগে গেলেও সাথে সাথে আবার শান্ত হয়ে যেতেন আমাদের মা উম্মুল মিনীন জাইনাবিন্দু জাহাশ রাদিয়াল্লাহুয়ানহা উম্মে সালামা রাদি আল্লাহুয়ানহা জাইনাবিন্দু জাহাশ রাজি আল্লাহুয়ানহা সম্পর্কে বলেছেন কায়নাত সো আলি হাতন সা অর্থাৎ তিনি ছিলেন খুব বেশি সৎকর্মশীলা বেশি সিয়াম পালনকারী এবং বেশি বেশি সালাদ আদায়কারি নি একবার রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম মুহাজিরদের মাঝে গনিমতের সম্পদ বন্টন করছিলেন এমন সময় উমুল মেরিন জাইনাব বিন্তু জাহাশ রদি আনহা সেখানে এসে উপস্থিত হলেন তিনি সেখানে কিছু কথা বললেন এই দৃশ্য দেখে অমর রাদি আল্লাহু আপত্তি করলেন তিনি জাইনব বিন তু জাহাশ রদি আনহাকে থামিয়ে দিলেন এক ধমক দিয়ে তখন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বললেন অমর জাইনবকে কিছু বলো না কারণ সে খুবই কোমল হৃদয়ের নারী কথা শুনে কেউ জানতে চাইলেন এই কথার মানে কি জবাবে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন এর মানে হচ্ছে আল্লাহ তালার ইবাদতের ব্যাপারে সে খুবই ধার্মিক এবং বিনয়ী আরেক দিনের কথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন জাইনাব রাদি আল্লাহুয়ানহার ঘরে একটু পর সেখানে এসে হাজির হলেন ওমর ইব্দুল খতাব রাদি আল্লাহুয়ানহু তিনি ঘরে ঢুকে দেখেন জাইনাব বিন্তু জাহাস রাদি আল্লাহুয়ানহা সালাদ পড়ছেন আর বিনিতভাবে আল্লা তাল্লার প্রতি দোয়া করায় ব্যস্ত আছেন এটা দেখে ওমর ইবুল খতাব রাদি আল্লাহুয়ানহু বললেন নিশ্চয়ই তিনি বড় কোমল হৃদয়ের নারী আল্লাহ এবং তার রসুলের নির্দেশের প্রতি খুবই আনুগত্যশীলা ছিলেন আমাদের মা উমুল মিনীন জাইনা বিন্দু জাহাস রাজি আনহা। বিদায় হজের সময় রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম উমুল মমিনদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন এই হজের পর থেকে শুরু হবে ঘরে অবস্থান করা অর্থাৎ আমার পরে তোমরা ঘরে অবস্থান করবে উম্মুল মকমিনীদের মধ্যে দুইজন অর্থাৎ সৌদা রাদি আল্লাহুয়ানহা এবং জাইনাব বিন্তু জাহাস রাদি আনহা রাসুলের এই নির্দেশকে একেবারে আক্ষরিকভাবেই গ্রহণ করেছিলেন এ কারণে রাসুল উল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের ইন্তেকালের পর অন্যান্য উম্মুল মমিনিনরা হজ আদায় করলেও সাউদা এবং জাইনাব বিন্তু জাহাস রাদি আল্লাহুয়ান হুমা তারা একেবারেই ঘর থেকে বের হননি এমনকি হজের সফরেও আসেননি আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ পালনে এভাবেই আনুগত্যশীলা ছিলেন আমাদের মা উম্মুল মমিনিন জাইনাব বিন্তু জাহাস রাদি আল্লাহুয়ানহা জাইনবাব রিয়ালাহানহা তার ঘরের একটি জায়গাকে সালাদ আদায়ের জন্য নির্দিষ্ট করে রাখতেন মাঝে মাঝে রাসুল উহলাম সেখানে এসে সালাদ পড়তেন জাইনাব বিন্তু জাহাস রদি আনহার সবচেয়ে উজ্জ্বল চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তার দানশীলতা আমরা জানি ও মাহাতুল মিনিন রদি আল্লাহান হুন্না তারা প্রত্যেকেই ছিলেন দানশীল তবে তাদের মাঝে আরও বেশি দানশীলা ছিলেন আমাদের মা উম মিনীন জাইনাব বিন্তু জাহাস রদি আল্লাহানহা তার দানশীলতার একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র দান করার জন্যই তিনি কিছু হাতের কাজ করতেন এবং সেই সব কাজ করে অর্থ উপার্জন করতেন আর সেগুলো দান করে দিতেন গরিব দুঃখীদের মাঝে যদিও এই কাজ করার কোনো প্রয়োজন তার ছিল না এরপরেও এই কাজ করতেন শুধুমাত্র যেন এখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারেন আর সেগুলো গরিব দুঃখীদের মাঝে দান করতে পারেন জেনাবিন্দুজাহা শাদিয়া আল্লাহু আনহা কাঁচা চামড়া পাকা করতে জানতেন সুতা কাটতে জানতেন এভাবে কিছু অর্থ উপার্জন করতেন একবার খলিফা আমিরুল মমিন ওমর ইবুল খাতাব রাদি আলাহুয়ুয়ুয়ুয়ুয়ানহু জাইনাব বিন তুজাহাশ রদী আল্লাহআনহার কাছে বারো হাজার দিরহাম হাদিয়া পাঠালেন কিন্তু জাইনাব বিন তুজাহাজ আনহা সেগুলো কিছুই গ্রহণ করলেন না তিনি ভাবলেন হয়তো এগুলো বন্টন করে দেওয়ার জন্য তার কাছে পাঠানো হয়েছে তখন এক লোক এসে বলল এগুলো তো আমিরুল মমিন আপনার জন্যই পাঠিয়েছেন এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন আমাদের মা উমুল মমিন জাইনাব বিন তুজাহাজ রদি আলাহুয়ানহা তিনি সাথে সাথে তার দাসীকে বললেন এখনই এগুলো সব চাদর দিয়ে ঢেকে দাও আর এগুলো বন্টন করে দাও আত্মীয় সজন ও গরিব মিসকিনদের মাঝে দাসী সেই কাজই করল সেগুলো সব বণ্টন করে দিল এক সময় প্রায় সবগুলো দিরহাম দান করা হয়ে গেল তখন দাসী বলল আমিও এখান থেকে কিছু নিতে চাই জাইনব বললেন ঠিক আছে কাপড়ের নিচে যা আছে সেগুলো তোমার এরপর কাপড় তুলে দেখা গেল সেখানে মাত্র পঁচাশি দৃঢ়হাম অবশিষ্ট আছে এভাবে সেই বারো হাজার দিরহামের মধ্যে পুরোটাই দান করে দিলেন অম্মুল মেনিন জাইনাব বিন তুজাহা শরি আনহা কিছুই রাখলেন না নিজের প্রয়োজনের জন্য এই ঘটনা শুনে অমর ইবুল খতাব রাদি আল্লাহুয়ানহু আরও এক হাজার দিরহাম হাদিয়া পাঠালেন জাইনাব বিন তুজাহা শরি আল্লাহুয়ানহার কাছে কিন্তু জাইনাব রাদি আনহা সেটাও গ্রহণ করলেন না সেগুলোও দান করে দিলেন এমনই দানশিলা ছিলেন আমাদের মা জাইনাব বিন তুজাহাশ রদি আনহা শুধু তাই নয় বায়তুল মাল থেকে অর্থাৎ মুসলিমদের কোষাগার থেকে তাকে বেতন দেওয়া হচ্ছে এই ঘটনা দেখে তিনি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আগামী বছর যেন এই অর্থ আমার কাছে আর না আসে কারণ টাকা পয়সা তো এক পরীক্ষার নাম জাইনাব রাদি আল্লাহু আনহা চাইতেন সাদামাটা জীবন কাটাতে তাই তিনি এই দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ তাল্লাহ তার দোয়া কবুল করেন সেই বছরেই তিনি ইন্তেকাল করেন রাদি আল্লাহু আনহা জীবনের শেষ দিন পর্যন্ত চালু ছিল জাইনাব বিন্দুজাহাশ রদী আনহার অসাধারণ দানশীলতা মৃত্যুর আগে তিনি বাড়ির লোকজনকে বলে গিয়েছিলেন আমি নিজেই আমার কাফনের কাপড় জোগাড় করে রেখেছি এরপর যদি খলিফা আমার কাছে কাফনের কাপড় পাঠান তাহলে দুইটা কাপড়ের মধ্যে যে কোনো একটা রেখে অপরটা দান করে দিবে গরিব দুঃখীদের মাঝে উমুল মিনিন জাইনাব বিন্দুজাহা শী আল্লাহু আনহার ইন্তেকালের পর পাঁচ টুকরো কাপড়ের কাপন পাঠিয়েছিলেন আমিরুল মিন অমর ইবনুল খাত্তাব রাহিফা অমর ইবনুলের পাঠানো সেই কাফনের কাপড় দিয়েই তাকে দাফন করা হয় আর জায়নাবাহাশ রাহু আনহা যে কাপড়টা রেখে গিয়েছিলেন সেটা দান করে দেওয়া হয় গরিব লুখীদের মাঝে কতটা দানশিলা ছিলেন আমাদের মা জায়নাব বিন্তু জাহাশ রদি আলাহুয়ানহা যিনি তার কাফনের কাপড়টাও দান করে দিয়েছিলেন গরিব লুখীদের মাঝে আয়েশা রাদি আল্লাহুয়ানহা বলেছেন রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম সুসংবাদ জানিয়ে গিয়েছিলেন যে তার স্ত্রীদের মধ্যে জাইনাবিন্দু জাহাজ রাদি আনহা সবার আগে রাসুলের সাথে মিলিত হবেন এবং তিনি জাননাতেও আল্লাহ রসুল সাল্লাহ স্লামের স্ত্রী হবেন এই প্রসঙ্গে একটি চমৎকার ঘটনা আছে একবার উমুল মিনিনরা সবাই এলেন রাসুলুল্লাহ সাল্লাহামের কাছে তারা বললেন ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে সবার আগে মৃত্যুবরণ করবে কে রসুল্লাহ সাল উল্লা সাল্লাম বললেন যার হাত সবচেয়ে লম্বা একথা শুনে উম্মাদুল মিনী রাদি আল্লাহন হন্না তারা সবাই নিজেদের হাতের দৈর্ঘ্য মাপতে লাগলেন কাঠি দিয়ে দেখা গেল সবচেয়ে লম্বা হাত ছিল সাউদা রাদি আল্লাহু আনহার কারণ উম্মুল মমিনের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে দীর্ঘদেহী এ কারণে বাকিরা ভাবলেন হয়তো সাউদাই মারা যাবেন সবার আগে কিন্তু দেখা গেল রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকালের পর উম্মুল মমিনের মধ্যে সবার আগে মৃত্যুবরণ করলেন জায়নাব বিন্থু জাহাস রদি আনহা অথচ অন্যদের তুলনায় জাইনাব ছিলেন ছোটোখাটো মানুষ অন্যান্য উম্মুল মিনীন্দের তুলনায় জায়নাবের হাত ছিল খাটো তখন অমুন মুমিনরা বুঝতে পারলেন যার হাত সবচেয়ে লম্বা এই কথার মাধ্যমে রাসুল্লা সাল্লাইসাল্লাম রূপকভাবে বুঝিয়েছিলেন তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি দান খয়রাত করে সে আমার সাথে সবার আগে মিলিত হবে আয়েশারাদি আল্লাহা বলেন অবশেষে আমরা বুঝতে পারলাম আমাদের মধ্যে জাইনাবের হাতই সবচেয়ে লম্বা কারণ তিনি নিজ হাতে কাজ করে অর্থ উপার্জন করতেন আর সেগুলো দান করে দিতেন আমাদের মা উমুল জাইনাব বিন্দু জাহাশরাদি আল্লাহু আনহা ইন্তেকাল করেন তিপ্পান্ন বছর বয়সে তখন ছিল আমিরুল মমিনিন অমর ইব্দুল খতাব রাদি আল্লাহু আনহুর অমর রাদি আল্লাহু আনহু জায়নাব বিন্দু জাহাশ রাদি আল্লাহু আনহার জনাজর সালাদ পড়িয়েছিলেন এরপর তাকে দাফন করা হয়েছিল মদিনার বাকি গোরস্থানে আল্লাহ তাল্লাহ আমাদের মা জাইনাব বিন্দু জাহাশরাদি আল্লাহু আনহার প্রতি সন্তুষ্ট হয়ে যান জাইনাব বিন্দু জাহাশ রাদি আল্লাহু ইন্তেকালের দিনে মদিনার গরিব অনেক কান্নাকাটি করেছিল ইয়াতিম বিধবা এবং গরিব দুঃখীদের জন্য তিনি ছিলেন একটি আশ্রয়স্থল তাদের জন্য প্রচুর অর্থ খরচ করতেন তিনি এ কারণেই গরিব দুঃখীরা খুবই দুঃখ পেয়েছিল তার মৃত্যুতে আবদুল্লাহ ইবনে আবি সুলাইদ বলেন আমি জাইনাবের ভাই আবু আহমদ ইবনে জাহাজকে দেখলাম তিনি কাঁদতে কাঁদতে জাইনাবের লাশবাহী খাটিয়া বহন করছেন আর আবু আহমদ ছিলেন অন্ধ তখন আমি শুনলাম ওমর রাদি আল্লাহ আনহু আবু আহমদকে বলছেন আবু আহমদ তুমি খাটিয়া থেকে সরে এসো যেন মানুষের চাপে কষ্ট না পাও তখন আবু আহমদ জবাব দিলেন জাইনবের কারণে আমরা কত কল্যাণ লাভ করেছি তাই আমি তার পাশে থাকতে চাই আর আমার এই কান্না আমার অন্তরের তীব্র জ্বালাকে প্রশমিত করছে একথা শুনে অমর ইবুল খাতাব রাদি আল্লাহু জবাব দিলেন ঠিক আছে তাহলে তুমি থাকো এই ছিল আমাদের মা অমুল বিনীন জাইনাব বিন্তুজাহাস রাদি আল্লাহু আনহার জীবনী আলোচনার কিছু ঘটনা জীবনভর তিনি ছিলেন কল্যাণশীলা এবং দানশিলা যার মাধ্যমে এই উম্মাহ অনেক উপকার পেয়েছে সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তাহ আমাদের মা উমুল মিনিন জেনা বিন্তুজাহ সদী আল্লাহ আনাহাকে জান্নাতের আরও উচ্চ মর্যাদা দান করুন এবং আমাদেরকেও জান্নাতে দাখিল হওয়ার তফিক দান করুন আল্লাহু মামিন ওসল আল্লাহ তা আয়লা আয়লা সঈদিন মহাম্মদ ওয়াই আয়লহি ওসহাবিহি ওসাল্লাম আল আলহামদুলিল্লাহি রব্বিল আয়ালামিন